মাহমদ হু আনুসল্লি আলা আম্মা বাদ আম্মাবাদ আউজুবিল্লাহিমিনা শৈতওয়ানির রাজিম বিসমিল্লাহিম রহমান ই রহিম ভাই এবং বোনেরা আমি মঞ্জুর শেখ আজকের এই অনুষ্ঠানের কোয়র্ডিনেটর আমাদের অনুষ্ঠান শুরু করছি فهو بيت رو قرآن تكي تلوات ار مردو مي ذكرا نائك اپنا دشم نه سورة عالا تلوات کرده ذكرا نائك ايها المستمعون الكرام السلام وعليكم ورحمة الله وبركاته اسمي ذكرا نائك والعان مقدموا امامكم دلاوت القرآن الكريم من سورة العالا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 اخرج المرآى فجعل له ساء ان احوى سنقيه كفلاتا س ما شاء وليسرك لليسرا فذكر إن نفعت الذكرا سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصل النار الكبرى ثم لا يموت فيها وَلَا يحيا قد أفلح من تزكى وزكر صدر به فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى এখন স্টেজে আসছে রুশদা নায়ক রুশদা এখন কোরআন থেকে তেলওয়ট করবে সুরা দুহা আসসালাম কাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والدحى والليل إذا سجى ما وداك ربك وما قلاه وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ووجدت عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث سدث الله العزيز এখন স্টেজে আসছে ফারেক নায়ক সে একটা ইসলামিক গান গাবে এম ইউএস এল আই এম ওয়ান্ডার স্ট্রং অল Pray to Allah even in Hong Kong Can I be wrong if you read the Quran Cause it's never been chasing day one Other we brag, say that we lack But they don't know all the power we had The power we had, the power we had So Muslim won't ever be sad Take my looks, go read their books You'll see all the facts that our friends overlook So always be proud, you can say it out loud I'm proud to be down with the Muslim crowd m u s L I am I'm so blessed to be with them and you us I am I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud proudly controlling islamically everywhere I see even on TV, people talking dash about the way I be or what they all hate is if you get great cause you are the one with your head on straight. Don't ever frown with your hair looking down. If you read the Quran, you're the best in the South. You all have doubts, say so you have no clout. But within a few years, see how we've come about. Come back to the scene, the number one dean. I'm proud to be down with the Muslimi N-U-S-L-I-M, I'm so blessed to be with them. N-U-S-L-I-M, I'm so blessed to be with them. Jazakallah, Farik. E bare ruj da na ek. Aapna At Islamic gun cultivation, I believe in Allah. As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. I stand in the line and pray, and zakah, I pray, I fast in Ramadan, cause I believe in Allah. I'm nice to my fellow men, I'm kind to my parents, my elders I respect, cause I believe in Allah. Watching over me, all things Allah can see, I want to be sure he's happy with my deeds. He answers me in prayer, when I call he's always there, he helps me through the day. Yes, I believe in Allah, I love to hear the adhan, I love my deen Islam, I hope to go to Makkah. এখন রোজদা নায়ক একটা ইসলামিক গান গাবে টক টু মি অ্যাবাউট মোহাম্মদ সালাই আমি দর্শকদের বলবো এই গানটার ব্যাপারে আপনারা গানের প্রত্যেকটা কথা একটু মন দিয়ে শুনবেন inshallah ei gaan ta apnader bhalo lagbe it would be such a pleasure to have you come along with me i accept your gracious offer of kindness and company but as we walk along young man and as you help me with the loads i have only one request as we travel down the road don't talk to me about muhammad Because of him there is no peace and I have trouble in my mind. So don't talk to me about Muhammad. And as we walk along together, we will get along just fine. I have only one request. As we travel down this road, don't talk to me about Muhammad. That man upsets me so, so much more than you could know. I owe off his name and reputation everywhere I go. Though his family and his clan once knew him as an honest man, he's dividing everyone with his claim that God is one. So don't talk to me about Muhammad, and as we walk along together we will get along just fine. I have only one request, as we travel down this road Don't talk to me about Muhammad. Thank you now, young man. You've been so really kind. Your generosity and smile are very to find. Let me give you some advice, since you've been so very nice. From Muhammad, stay away. Don't heed his words or emulate his way. And don't talk to me about Muhammad. You will never have true peace and trouble is all you'll find. So don't talk to me about Muhammad. Now, before we part and go, if it's all right just to say, may I ask you, my dear young man, who are you? What's your name? Forgive me, what was that? Your words weren't very clear. My ears are getting old. Sometimes it's difficult to hear It's truly rather funny Though I'm sure I must be wrong But I thought I heard you say Your name is Muhammad Muhammad Ash'hadu Allah Ilaha illa Allah Ash'hadu Anna Muhammad Rasulullah Talk to me Muhammad Upon you I pray for peace, for you have reached my trouble mind mine. Mm -hmm. Talk to me, Muhammad. And as we walk along this road, we will get long just fine. As I travel down this road, I will get long just fine. Salam, Salam. এখন আপনাদের সামনে এই স্টেজে আসছেন জাকির নায়ক তার লেকচার দিতে আর লেকচারের টপিক মোহাম্মদ সাল্লাম পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে তার বর্ণনা আলা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিয়াজ্জামাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির प्रिय भाई बोन अपने सबा के स्वागत सम्भाषण वरम वहमत अपना सकल वर्षित हूँ लेकिन आज के टपिक्मद सल्लाहम পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে তার বর্ণনা অনেক লোকেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটাই পৃথিবীর বুকে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সেই সুদূর অতীত থেকেই যখন প্রথম মানুষটা পৃথিবীতে হেঁটে বেড়াতো আর মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন তবে তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আল্লাহ স্নান আল্লাহর শেষ রাসুল তাকে পাঠানো হয়েছে সব মানুষের জন্য আমাদের পবিত্র গ্রহণ বলছে সুরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খেলাফিয়া নাজিব এমন কোন সম্প্রদায় নেই যেখানে আমি সতর্ককারী পাঠাইনি পবিত্র কোরণে সুরহের সাত নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়াকুল্লি কৌমিন হাদ প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি নাম ধরে পবিত্র কোরআনে আল্লাহ জনীর নাম আছে যেমন ধরেন আদম নু ইব্রাহিম মুসা যিসু মুহাম্মদ তারা সকলেই শান্তিতে থাকুন পবিত্র কোরণে আল্লাহ সোহান তা আলার পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা আছে তবে আল্লাহ তালা কোরআনে আরো বলেছেন সুরা নিসার একশো চৌষট্টি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা গাফিরের আটাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি আগে তোমাকে বলেছি কিছু নবীদের কথা কিছু রাসুলদের কথা বাকিদের কথা বলিনি তার মানে পবিত্র কোরআনে সব নবীর নাম উল্লেখ করা নেই আজ আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা একটা শহীদ হাদিস এটার উল্লেখ আছে মিসকাত আলমা সাবিতে তিন নম্বর খণ্ডের ভাদিস নম্বর পাঁচ তিন সাত আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ স্বান এই পৃথিবীতে প্রায় এক লক্ষ হাজার পয়গম্বর পাঠিয়েছেন তবে নাম ধরে পবিত্র কোরআনে ২৫ জনের কথা বলা হয়েছে কিন্তু এই সব রাসুল যারা এসেছেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আজ তারা যে কথাগুলো প্রচার করেছেন সেই কথাগুলো মেনে চলা দরকার ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যেসব নবীর মোহাম্মদ সাল্ল সাল্লামের আগে এসেছিলেন তারা এসেছিলেন শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য যেমন ধরেন ইসা আলাহিসাল্লাম খ্রিস্টানরা যাকে বলো যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন শুধু ইহুদিদের জন্য ইসরায়েলিদের জন্য আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়তে ইসা নবী বা তিনি ছিলেন যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন ইসরায়েলবাসীদের উদ্দেশ্যে আমাকে এখানে আল্লাহ রাসুল হিসেবে পাঠানো হয়েছে আজ একই ধরনের কথা কি পবিত্র বাইবেলও আছে বাইবেল আছে। ष्यो तुम्हारा क्या जेंटाइल पथ अनुसरण करो ना जेंटाइल कारा जरा इहुदि हिंदू मुसलिमरा তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না সামারিটিন শহরে প্রবেশ করবে না তার বদলে তোমরা ইসরায়েলের শহরে প্রবেশ করবে একই ধরনের কথা আছে ব্যস্তলাপ ম্যাথিউ পনেরো নম্বর অধ্যায়ের চব্বিশ অনুচ্ছেদে যেখানে যুখ তা নিজের মুখে বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলবাসীদের পদ দেখানোর জন্য তার মানে হচ্ছে যে কোরআন এবং বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল শুধুমাত্র বোনদের জন্য শুধুমাত্র ইহুদিদের জন্য ইসরায়েলের সন্তানদের জন্য তবে নবীজি মোহাম্মদ সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী লেকচারের শুরুতেই আমি পবিত্রকরণের একটা আয়াত বলেছিলাম সুরা আজাবের ৪০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে মাকানা কানা আবা আহিম মিরদা আলী কোন পুরুষের পিতা নন তবে তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসুল আর তিনি হলেন নবতের সিলমোহর নিশ্চয়ই আল্লাহ তালা সব বিষয়ে জানেন যেহেতু মোহাম্মদ সাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ ও সূড়ান্ত রাসুন সেজন্য তাকে শুধুমাত্র মুসলিমদের জন্য পাঠানো হয়নি বা আরবদের জন্য আল্লাহ আয়াতে উল্লেখ করা হয়েছে ইল্লা আলামিন আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে প্রাণীজগতের প্রতি একটা রহমত হিসেবে পুরো মানুষ প্রতি রহমত হিসেবে আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির রাসুল হিসেবে সুসংবাদ দেবে আর পাপ কাজে সতর্ক করবে কিন্তু অধিকাংশ মানুষই একথা জানে না যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী আমাদের নবিজির পরে অন্য কোন রাসুল বা নবী আসবেন না সেই কারণেই তাকে শুধু মুসলিমদের জন্য পাঠানো হয়নি অথবা আরবদের জন্য তাকে পাঠানো হয়েছিল পুরো মানুষ জাতির জন্য আমরা মুসলিমরা আমরা বিশ্বাস করি যে পবিত্র কোরআন এটা হলো আল্লাহ তালার বাণী এটা হলো আল্লাহ তালার সর্বশেষ আসমানি কিতাব তাই কোরআন যা বলছে আমরা সেটা মানি সেজন্যই আমরা এটাও মানি যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী আর এটাও মানি তাকে পাঠানো হয়েছে পুরো মানুষ জন্য তবে বেশিরভাগ অমুসলিম সাধারণভাবে সব অমুসলিম তারা বিশ্বাস করে না যে কোরআন এটা আল্লাহর বাণী আর সে কারণে তারা মানতে চায় না যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম হলেন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত নবী তিনি এসেছেন পুরো মানুষ জাতির জন্য এ কারণে অমুসলিমদেরকে বোজানোর জন্য আমি এখানে সাহায্য আর নির্দেশনা নেব পবিত্রকরণের একটি আয়াত থেকে আর আমার মতে এই আয়াতটাতে আছে দাওয়ার চাবিকাঠি অমুসলিমদেরকে বোজানোর মূল মন্ত্র পবিত্রকরণে সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তা বা ইলা কালিমাতিন সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক যখন আমরা অন্য ধর্মের মানুষের কথা বলবো। সবচেয়ে ভালো পদ্ধতি যেটা পবিত্রকরণী বলছে সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক আসলে আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি মোহাম্মদ সম্পর্কে কি বলা হয়েছে তাহলে এই অমুসলিমরা যদি বিশ্বাস করে এই ধর্মগ্রন্থগুলো যেটা তাদের ধর্মের যদি সেই ধর্মগ্রন্থ উল্লেখ থাকে যদি তারা মনে করে যে এটা আল্লাহর বাণী তাহলে সেই ধর্মগ্রন্থের কথাগুলোও তাদের মানতে হবে আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটি ভাগ করা যায় প্রধানত দুই ভাগে যেমন শ্রুতি আর স্মৃতি শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে যেটা সবাই বুঝতে পেরেছে যেটা মানুষ শুনেছে এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে হলো ঈশ্বরের বাণী এটাও প্রধানত দুইভাগে বিভক্ত বেদ ও উপনিষদ বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান আর বেদ প্রধানত চার প্রকার ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ব যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে একশো কোটি বছর তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না যদিও এইসব ব্যাপারগুলো পরিষ্কার নয় তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী এটাই হল সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে এরপরে গুরুত্ব পাবে তাদের উপনিষদ এসেছে সংস্কৃত শব্দ থেকে উপা যার অর্থ কাছে নি অর্থাৎ নিচে সদ অর্থাৎ বসা কাছে এসে নিচে বসা এককালে শীর্ষ ছাত্ররা অবস্থ তাদের শিক্ষকদের পায়ের কাছে এটাকে বলা হচ্ছে উপনিষদ এর অর্থ জ্ঞান যেটা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয় পৃথিবীতে দুইশোরও বেশি উপনিষদ পাওয়া যায় তবে হিন্দুরীতি বলে এর সংখ্যা হল একশো এগুলোর মধ্যে কিছু উপনিষদকে বলা হয়েছে প্রধান উপনিষদ কেউ বলে দশটা কেউ বলে ১২টা। শ্রী রাধাকৃষ্ণ তিনি আঠারোটা বেছে নিয়ে বই লিখেছেন এগুলোই প্রধান পরিষদ পরের স্তরের ধর্মগ্রন্থগুলো হলো স্মৃতি স্মৃতি মানে যেগুলো মনে রাখা হয় অর্থাৎ স্মরণে রাখা হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতি এই গ্রন্থগুলো মানুষ লিখেছে ঋষিরা আর এর অবস্থান শ্রুতির পরে শ্রুতির অবস্থান উপরে তারপরে হচ্ছে স্মৃতি এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র কারণ এগুলো বলে যে একজন মানুষ কীভাবে চলবে সম্প্রদায় কীভাবে চলবে সমাজ কীভাবে চলবে স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হল বিভিন্ন পুরোনা পুরোনা অর্থ প্রাচীন এসব পুরাণের বিভিন্ন দেবতার কথা আছে বিশ্ব সৃষ্টির কথা আছে সাহিত্য আছে আর মহারিষি ব্যাস এইসব পুরাণাগুলোকে আঠারোটি খণ্ডে ভাগ করেছেন এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরাণা হল ভবিষ্য পুরাণা ভবিষ্যমানে ভবিষ্যৎ এই পুরাণা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে আর ভবিষ্য পুরাণায় উল্লেখ করা আছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে যে একজন মিলেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে তার নাম হবে মোহাম্মদ সাল্লাম রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ গর্ব আপনি শয়তানকে হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন এই কথাটা ভবিষ্যৎ পুরনার তৃতীয় পর্ব তৃতীয় খন্ড তৃতীয় অধ্যায় পাঁচ থেকে আট অনুচ্ছেদে আছে এখানে বলা হয়েছে একজন মিলেচ্ছ আসবেন মিলচ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশি তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে সাহাবাদের কথা বলা হচ্ছে আসবেন মুরস্থল থেকে সংস্কৃত মুরস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি তার নাম হবে মোহাম্মদ সাল্ল সাল্লাম রাজা ভোজ এই বিদেশীর সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা কালামের চার নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত পবিত্রকরণে সুরা আহজাবের একশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লা তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আরো বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আমরা জানি আমাদের প্রিয় কাজটা করেছিলেন এই ভবিষ্যৎবাণী একবারে স্পষ্ট করেই বলছে কথা। কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজ রাজার কথা বলা আছে তিনি ছিলেন এগারো শতাব্দীতে মোহাম্মদ সাল্লিয় সাল্লামের জন্মেরও পাঁচ ছ বছর পরে আর এই ভোজ ছিলেন রাজা শিলাবাহন এর দশম বংশধর এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের টাইটেল দিত ফারাও অতীতে অনেক ফারাও ছিল মাত্র একজন ফারাও ছিল না তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল একজন ছিল না অনেক সিজার ছিলেন একইভাবে ইন্ডিয়ার রাজা তাদের টাইটেল ছিল ভোজ তাহলে ভোজ নামে একজন রাজা ছিলেন না অনেক রাজাই ছিলেন এই ভোজ রাজা ইনি কিন্তু এগারো শতাব্দীর ভোজ রাজা নন তিনি তারও অনেক আগে রাজত্ব করেছিলেন এরপর ভবিষ্যপূরণে বলা হয়েছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের দশ থেকে সাতাশ অনুচ্ছেদে আছে বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম মানুষকে পরিচালিত করবেন সরল পথে হে রাজা ভোজ তুমি পিশাসদের পিসাসে কখনোই যাবে না কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্লা একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো। তারপর বলল যে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে আমার অনুসারীদের খাতনা দেয়া থাকবে তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে তারা সব হালাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে এই লোকগুলো শুকরোর মাংস খাবে না তারা লতা পাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে সর্বশেষ কবি মোহাম্মদ সাল্লামের কথা বলা আছে আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে আমরা জানি মুসলিমরা খতনা করে তাদের মাথার পেছনে থাকবে না অনেকে এটাকে বলে সিন্ডি তাদের মুখে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আজানের কথা বলা হচ্ছে মুসলিমরা আজান দেয় তারা সব হালাল খাবার খাবে বিভিন্ন প্রাণীর মাংস খাবে তবে তারা শুকরের মাংস খাবে না আল্লাহ পবিত্রকরণে সব মিলিয়ে চার জায়গায় বলেছেন সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতের উল্লেখ আছে সুরা মাইজা তিন আয়তে উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নাম্বার উল্লেখ আছে এবং সুরা নাহালের একশো নম্বর আয়াত উল্লেখ করা আছে হুরিমাদ আলাই তাহলাম আল খিঞ্জির ওয়াহা উহিল্ল আলী গাড়ির তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকরের মাংস খাওয়া এবং যে সু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে যেহেতু পবিত্রকরণে বেশ কথা বলা হয়েছে যে শুকরের মাংস খাওয়া হারাম মুসলিমরা আমরা শুকর খাই না ভবিষ্যৎবাণীটা আরো বলছে যে তারা লতা পাতার মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে এই ভবিষ্যৎবাণীটা পরিষ্কারভাবে বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম সম্পর্কে এরপর ভবিষ্য পূরণে আরো উল্লেখ করা আছে তৃতীয় পর্ব প্রথম খন্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদে বলা হয়েছে যে সাতটা পবিত্র শহর কাশিতে সেগুলো ভরে গেছে দুর্নীতিতে আর রাক্ষসে সেই সময়ে ম্লেচ্ছদের দেশে ম্লেচ্ছ ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানুষ তাদের মধ্যে সব ভালো গুণই আছে আর এই দেশে দেখো সব ধরনের পাপই বিদ্যমান আছে হে ঋষি তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে অথর বেদে বলা হয়েছে বিশ নম্বর গ্রন্থে একশো নম্বর অনুচ্ছেদের এক থেকে ১৪ নম্বর মন্ত্র এটাকে বলা হয় কুন্াক সুপ্তাস অর্থ পেটের ভিতর লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে আপনারা পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন কুনটাকের আরো একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত আরেকটা অর্থ শান্তি আর ইসলামেরও একই অর্থ এর আরেকটা অর্থ হল পৃথিবীর কেন্দ্র আমরা জানি যে মক্কা শহরটা পৃথিবীর কেন্দ্র আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরাই ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায় এটা মক্কার আরেকটা নাম আমি এখানে চোদ্দটা মন্ত্রের সবগুলো বলার সময় পাব না এখন আপনাদের সামনে সংক্ষেপে চারটা মন্ত্র বলবো। বলবের এক নম্বর তিনি হলেন তিনি হলেন কাউরামা যাকে রক্ষা করা হয়েছে ষাট জন শত্রুর কবল থেকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি একজন উঁটে চড়া ঋষি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি চার নম্বর বলছে তিনি হলেন বৈষবি মন্ত্র বলছে তিনি হলেন নর সংসা নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ একজন ব্যক্তি মানে প্রশংসা প্রশংসনীয় যে মানুষটা প্রশংসনীয় আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই প্রশংসনীয় এটাই ছিল সর্বশেষ চূড়ান্ত নবীর রাসল সাল্লামের নাম এরপর বলা হয়েছে তিনি হলেন কাউরামা কাউরামা শব্দটার আরেকটা অর্থ হল শান্তির রাজপুত্র আর আমাদের নবীজি সাল্লু আলাই সাল্লাম শান্তির রাজপুত্রই ছিলেন এর আরেকটা অর্থ হল অভিবাসী আমরা জানি নবীজি সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তিনি অভিবাসী ছিলেন এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে ষাট জন শত্রুর কবল থেকে আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার দুই নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উঁটে চড়া ঋষি কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না কারণ উঁটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ মনস্মৃতিতে উল্লেখ করা হয়েছে এগারো নম্বর অধ্যায়ের দুইশো দুই নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবেন না সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা মহারিষি मामा क्यों मोहम्मद क्यों महान ऋषि चार नम्बर मंत्री रेब रेबर्थ प्रशंसा नबीजी सल सल्लम नाम हलो अहम्मद प्रशंसा कर भी हलो अहम्मद नबीजी सल्लम नाम सलाम, सलाम। অথর ববেদের মহাম্মদ সাল্লাম সম্পর্কে আরো এখানে আজবের যুদ্ধের কথা এই ঋষিকে রক্ষা করা হবে দশ হাজার শত্রুর কবল থেকে আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই তিনি একজন কারু এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে আরবি কল্ল্যা যেটা হবে আহম্মদ যেটা আমাদের নবীজির আর একটা নাম বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন অর্থাৎ আহজাবের যুদ্ধের কথা যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় দশ হাজার এরপর আরো আছে অথর্ব বেদে নম্বর গ্রন্থ একুশ নম্বর অনুচ্ছেদের ৭ নম্বর মন্ত্র যে মহান ঈশ্বর করবেন বিশ জন রাজাকে আর তিনি রক্ষা করবেন আবান্দুকে ষাট জন শত্রুর কবল থেকে সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হল এটিম এই আবান্দু শব্দটার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয় আমাদের নবীজি সাল্লি সাল্লামের নাম মোহাম্মদ এটার অর্থ হচ্ছে প্রশংসনীয় তাহলে আবান্দু শব্দটার আরবি করলে হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন বিশ জন রাজাকে আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিকভাবে মক্কাতে বিষটা আলাদা গোত্র ছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন আর সে সময় যারা নবীজি সাল্লাই এর সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় ষাট এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদও করা হয়েছে এক নম্বর গ্রন্থ ত্রিপান্ন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে তবে এখানে তাকে বলা হয়েছে যে সুশ্রামা সুশ্রামা শব্দটার অর্থ যে ব্যক্তি প্রশংসনীয় যেটা আমাদের নবীজির নামের অর্থ কথা বাণী করছে অগ্নি মন্ত্র এখানে বলা হয়েছে যে এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না তিনি মায়ের বুকের দুধ পান করবেন না আমরা জানি যে নবীজি সাল্লা সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি আর বিবি হালিমা রাদে আনহা তিনি ছিলেন নবীজ সাল্লাই এছাড়াও নবীজ্ল এক হাজার পাঁচশো এরপর ইন্দ্র দু নম্বর অধ্যায়ের একশো বান্ন নম্বর মন্ত্রে যদের একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে ঋগবেদে আট নম্বর গ্রন্থ ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর মন্ত্রে অথর্ব আট নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোল নম্বর মন্ত্রে অথর্ব বেদে নম্বর গ্রন্থ একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের চোদ্দ নম্বর মন্ত্রে আছে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে সেটা নরসংসা আমি একথা আগেও বলেছি নরসংসা শব্দটার প্রথম অংশ নর যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি আর সাংসা এটার মূল শব্দ হল প্রশংসা যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয় তাহলে নবীজি মোহাম্মদ সাল্লাহ অর্থাৎ মুহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে হৃগ্বেদে 1 নম্বর গ্রন্থ তেরো নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগবেদের এক নম্বর গ্রন্থ আঠারো নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে ঋগবেদের এক নম্বর গ্রন্থ একশো নম্বর অনুচ্ছেদের চার নম্বর মন্ত্রে নম্বর গ্রন্থ একশো নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে নম্বর গ্রন্থ তিন নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগবেদে পাঁচ নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগবেদে সাত নম্বর গ্রন্থ দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় মন্ত্রে দশ নম্বর গ্রন্থ চৌষট্টি নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগবেদে দশ নম্বর গ্রন্থ একশো নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে যজুর্বেদে বিশ নম্বর অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে যজুবেদে বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন অনুচ্ছেদে যজুরবেদের একুশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদ যজুবেদের একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যজুর্বে আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুবেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুবেদে আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এভাবে সারাদিন শুধু রেফারেন্সই দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে হাতের সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মহম্মদ সাল্লাহনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত যেহেতু হাতের সময় কম একটা ভবিষ্যৎবাণীর কথা বলব হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বর্ণনা নিয়ে যেটা হল কলকাতাব এটার উল্লেখ আছে বারো নম্বর খণ্ড দ্বিতীয় অধ্যায়ের থেকে বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ যে সাম্বালা নামের একটা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী আর ঈশ্বর তাকে দেবেন আটটা অলৌকিক শক্তি তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে একটি তরবারি এরপর ভগবত পুরনায় উল্লেখ করা হয়েছে এক নম্বর খন্ড তৃতীয় অধ্যায়ের ২৫ নম্বর মন্ত্রে যে কলি যুগে যখন রাজারা হবে ডাকাতের মতো কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো সেই সময় বিষ্ণুয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কলকি এছাড়াও কলকিপুরাণে চার নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ যিনি সাম্বালা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি কলকিপুরাণে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর মন্ত্রে কলকিকে সাহায্য করবে চারজন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য বলা হয়েছে, দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর মন্ত্রে কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে কলকিপুরনায় দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্মাবে জন্ম নেবে সুমতির গর্ভে কলকি পুরনায় দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবেন এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কলকি অবতার সম্পর্কে বলছে আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি এক নম্বর পয়েন্ট তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু মানে ঈশ্বর ইয়াস এর মানে বৃত্ত। ঈশ্বরের ভৃত্য যদি এটার আরবি করেন সেটা হবে আবদুল্লাহ অর্থাৎ আমাদের নবীজি বাবা। তার মায়ের নাম হবে সুমতি সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত প্রশান্তি শান্তি এটার আরবি করলে হবে আমিনা অর্থাৎ আমাদের নবীজি সাল্লা সাল্লামের মা বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে একটি গ্রামে সাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান অর্থাৎ শান্তির ঘর নবীজি সাল্লাহ সাল্লাম জন্মেছিলেন মক্কায় এরপরে বলা হয়েছে যে তিনি সাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন আমরা জানি যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন এরপরে বলা হয়েছে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মাবেন আমরা জানি যে মোহাম্মদ সাল্লাম রবিল ওয়াল মাসের বারো তারিখে জন্মেছিলেন আরও বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি শেষ নবী অন্তিম ঋষি আমরা জানি পবিত্র কোরণেশের চল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে মাকানা আবা ওয়া ওয়া কানালিকুল্লিস আলিমা মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয় তবে তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং তিনি নবুয়তের সিল মোহর নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন তাহলে কোরআন বলছে এই ঋষি এই জ্ঞান পাবেন আলোক্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথম তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহাই জবলে নূরে আর পবিত্র করণের সুরা দুঃখ করা হয়েছে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম মোদিনাই হিজরত করেছিলেন যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে তারপর আবার মক্কায় ফিরে আসেন আরো বলা হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী বলা হয়েছে যে তিনি আটটা অলৌকিক শক্তি পাবেন এই আটটা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান আত্মসংযম জ্ঞান বিতরণ অভিজাত বংশ পরিচয় সাহসিকতা কম কথা বলা মহানুভবতা এবং পরোপকারিতা এই আটটা গুণের সবগুলো আলহামদুলিল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহের ভেতরে দেখা যায় তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথ আর পবিত্র সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি তবে অধিকাংশ মানুষ কথাটা জানে না এরপরে বলা হয়েছে যে কলকি অবতার চড়বেন একটি সাদা ঘোড়ায় আমরা জানি যে নবীজি মোহাম্মদ বোরাকে চলেছিলেন যখন মেরাজে গিয়েছিলেন এরপরে আর বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি আর আমরা জানি সাল্লাহ যুদ্ধে অংশ নিয়েছিলেন আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন তখন তার ডান হাতে তরবারি থাকত এরপর এখানে বলা হয়েছে যে তিনি অজ্ঞলোকদের পরিচালিত করবেন সরল পথে আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ্লাম আরবদের পথ দেখিয়েছিলেন আরবের সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহেলিয়া অর্থাৎ অজ্ঞ তার যুগ আর মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার সাহায্য নিয়ে কোরআনের সাহায্যে আরবদের নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে এরপর আরো বলা হয়েছে তাকে সাহায্য করবে চারজন সহচর বলা হচ্ছে চারজন সাহাবের কথা খোলাফায়ের আসে দিন হজরত আবু বাকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে আমরা জানি যে পবিত্র কোরণে সুরা ইমরানের একশো তেইশ থেকে একশো পঁচিশ নম্বর উল্লেখ করা হয়েছে এছাড়া সুরা আনফালের আট থেকে নয় নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে যে ফেরেস্তারা নবীজিকে সাহায্য করেছিল সেটা ছিল বদরের যুদ্ধে আর তাদের জন্য মুসলিমরা সে যুদ্ধে জিতেছিল এখানে আমি সংক্ষেপে বললাম কল্পীয়বতার সম্পর্কে যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লু সাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখেন এই টপিকের উপরে যেখানে হিন্দু ধর্মগ্রন্থে নবীজির ব্যাপারে বিস্তারিত বলেছি আসলে দেখি পার্সি ধর্মগ্রন্থে নবীজি সাল্লা সাল্লামকে নিয়ে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে যারা তিনি হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা এটাকে আরো বলা হয় পার্সিজম এটার উৎপত্তি হয়েছে পার্সিয়াতে এখন থেকে আড়াই হাজার বছর আগে এই পার্সিজাম ধর্মটাকে আরো বলা হয় ম্যাগিয়ানিজম অথবা যে ধর্মের অনুসারীরা যে পবিত্র ধর্মগ্রন্থ সেগুলো এবং আবার বলা হয়। দশাতির দুই ভাগে বিভক্ত খুদ্দা দশাতির ও করণ দশাতীর আবেস্তারও আবার দুই ভাগ খুর্দা আবেস্তা ও কারণ আবেস্তা অনেকে এগুলোকে বলে জেন বা মহাজেন আপনারা যদি এই পার্সি ধর্মগ্রন্থ পড়েন অনেক জায়গায়তে দেখবেন নবীজি মোহাম্মদের কথা সেখানে বলা হয়েছে আভেস্তায় উল্লেখ করা হয়েছে আছে ফারবার আসতে ২৮ নম্বর অধ্যায়ে একশো উনত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তার নাম হবে জয়যুক্ত তার নাম হবে আস্তাব আরেতা তার আরো একটা নাম হবে সোসিম বলা হয়েছে যে তাকে এখানে ডাকা হবে নামটা সোসেন তার নাম হবে আস্তাবত আরেতা আমরা জানি নবীজি সাল্লাম যুদ্ধ জিতেছিলেন অনেক যুদ্ধ জিতেছিলেন আর এখানে সোশিয়ান থাকবে ইতিহাসের বিশ্বকোষের কথা অনুযায়ী শব্দটার অর্থ যে মানুষটা প্রশংসা করেছে এটার আরবি হলে সেটাই হবে মোহাম্মদ সাল্লু আল সাল্লাম তাহলে পার্সি বিভিন্ন ধর্মগ্রন্থেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে এরপর বলা হয়েছে তিনি হবেন আস্তাবত আরিতা আস্তাবেদ আরিতা অর্থাৎ করে এটা হলিজ্লামের আরেকটা নাম আহমদ আহমদ শব্দে ষোলো নম্বর অধ্যায়ের পঁচানব্বই অনুচ্ছেদে যে তার বন্ধুরা চলে আসবে অর্থাৎ আস্তাবেদ বন্ধুরা তারা সেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা চিন্তা ভাবনা করবে ভালো কথা বলবে ভালো কাজ করবে আর তাদের উচ্চারণ করবে না এখানে তাকে বলা হচ্ছে আস্তাবে তারেতা যার অর্থ যে প্রশংসা করে মানে আহম্মদ সাল্লা সাল্লাম যেটা নবীজির আরেকটা নাম এখানে সাহাবীগণের কথা বলা হচ্ছে অর্থাৎ নবীজির সহচরেরা তারা ভালো মানুষ হবে চিন্তা করে কাজ করবে ভালো কথা বলবে তারা সবাই ভালো কাজ করবে তাদের জীবভক কোন মিথ্যা উচ্চারণ করে না অর্থাৎ তারা মিথ্যা কথা বলে না আর আমরা জানি যে সাহাবিগণাল সত্যি কথাই বলতেন এরপর দশাতিরাও নবীজি মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা হলো পার্সিদের আরেকটা ধর্মগ্রন্থ দশাতীর মানে দশ আর তিন অর্থাৎ যে বইটার দশটা অংশ আছে এটা দস্তুর শব্দটার বহু বচন আর দস্তুর মানে একটা ধর্মীয় আইন তাহলে এই বইটাতে দশটা অংশ আছে আ ধর্মীয় আইন দশাতিরে উল্লেখ করা হয়েছে যে পার্সিরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে জেরস্ট্রিয়ানরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে যখন তারা নিঃসঙ্গ হয়ে যাবে তখন মরুভূমি থেকে একজন লোক আসবে তার অনুসারীরা পার্সিদের বসে আনবে আর তারা পার্সিদের রাজ্য জয় করে নেবে তারা মানুষ জন্য একটা অনুগ্রহ হবে তারা তাদের মন্দিরের ভেতর আগুনের পূজা করবে না তারা প্রার্থনা করবে ইব্রাহিমের ঈশ্বরের ঘরের দিকে মুখ করে তারা কোন শাসক পার্সিয়ার এ ছাড়াও তারা পার্সিয়ার অন্যান্য ধর্মীয় স্থানেও রাজত্ব করবে আর তাদের নবী তিনি খুব যুক্তিবাদী হবেন আর অলৌকিক কাজ করবেন এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা এরপরে আরো আছে এটা আছে বুন্দাহ অধ্যায়ের ছয় থেকে সাতাশ নম্বর অনুচ্ছেদে যে সোসিয়েন হবেন শেষ নবী সোশিয়েন এটা নিয়ে আগে বলেছি বিশ্বকোষের কথা অনুযায়ী এটার অর্থ হল প্রশংসনীয় অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম আর এখানে বলা হয়েছে যে নবীজি মোহাম্মদুল্লা সাল্লাম হবেন শেষ নবী এটা হল সংক্ষেপে পার্সি ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজির বর্ণনা আসুন দেখি বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি সম্পর্কে কি বলা হয়েছে প্রায় সব বৌদ্ধ ধর্মগ্রন্থে আছে যে ভবিষ্যতে একজন মাত্রী আসবেন আর চিকমতী সিংহনাথ সুতান্তাতে বলা হয়েছে ডি এগারো বলা হয়েছে যে আরেকজন বুদ্ধ আসবেন তার নাম মায়ত্রী যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোকপ্রাপ্ত যিনি খুব জ্ঞানী আর বিনয়ী যিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি অলৌকিকভাবে যে জ্ঞান আরোহণ করবেন সেটা পুরো পৃথিবীতে প্রচার করবেন তিনি একটা ধর্ম প্রচার করবেন যে ধর্মটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে তিনি একটা জীবন দর্শন প্রচার করবেন যেটা হবে সত্য এবং পুরোপুরি সঠিক তার সাথে কয়েক হাজার সন্ন্যাসী থাকবে যেখানে আমার সাথে সন্ন্যাসী থাকে এই কথাটা আরো বলা হয়েছে সেকেন্ড বুক অব স্টে পঁয়ত্রিশ নম্বর খন্ডের দুইশো নম্বর পৃষ্ঠায় একজন মায়ত্রী আসবেন যার কিছু বিশেষ বৈশিষ্ট্য আর গুণ থাকবে এরপরে বলা হয়েছে যে তিনি হাজার হাজার মানুষকে নেতৃত্ব দেবেন যেখানে আমি নেতৃত্ব দিয়েছি কয়েকশ মানুষকে এরপর আরো আছে গস্তলা বুদ্ধায় ২১৭ সতেরো ও দুইশো আঠারো নম্বর পৃষ্ঠায় যে আনন্দ বুদ্ধকে প্রশ্ন করলেন যে হে আশীর্বাদ প্রাপ্ত আপনি যখন চলে যাবেন কে আমাদের পদ দেখাবে তখন গৌতম বুদ্ধ উত্তরে বললেন আমি এই পৃথিবীর প্রথম বুদ্ধ নই এমনকি শেষ বুদ্ধ আমি নই ভবিষ্যতে আরেকজন বুদ্ধ পৃথিবীতে আসবেন যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোপ্রাপ্ত যিনি খুব জ্ঞানীয় বিনয়ী যিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি প্রচার করবেন একটা ভালো ধর্ম তিনি যে ধর্ম প্রচার করবেন সেটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে তিনি যে ধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য আর সেটাই হবে সঠিক জীবন দর্শন আর তার থাকবে হাজার হাজার শিষ্য যেখানে আমার ছিল মাত্র কয়েকশ শিষ্য বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ তাকে প্রশ্ন করলেন আমরা তাকে কিভাবে চিনব বুদ্ধ উত্তর দিলেন সেই লোকের নাম হবে মাইত্রী মাইত্রী অর্থাৎ ক্ষমাশীল স্নেহময় দয়ালু করুণাময় এই শব্দটার আরবি করলে হবে রাহমা। আল্লা পবিত্র করেন বলেছেন সুরা সাত নাম্বার উল্লেখ করা হয়েছে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে জীব প্রতি রহমত হিসেবে পুরো মানুষ প্রতি রহমত হিসেবে এই রাহমা শব্দটা আর এর সমর্থক শব্দ ক্ষমা এটা কোরআনে আছে সব মিলিয়ে নয় বার আর কোরআনের প্রত্যেক সুরা শুধুমাত্র একজনের ভবিষ্যৎবাণী করা হয়েছে যিনি আসলে আমাদের নবীজি সাল্লিশাল্লাম বৌদ্ধ ধর্মগ্রন্থের নবীজি সম্পর্কে ভবিষ্যৎবাণী আরো অনেক আছে আছে সেক্রেট বুক অব দ্য স্টে নম্বর ছত্রিশ নম্বর পৃষ্ঠায় মহাপরিনির্বাণ সুত্তা দুই নম্বর অধ্যায়ের বত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার কোন প্রকাশ্য অথবা গুপ্ত শিক্ষা ছিল না হে আনন্দ তথাগতরা অথবা শিক্ষকরা মুঠবন্ধ করে রাখবে না জ্ঞানটা তোমাদের নিজের কাছে রেখে দেবে না এটা প্রচার করতে হবে আমরা জানি মোহাম্মদ সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী হিসাবে যা পেয়েছিলেন সেটা সবার জন্য প্রচার করেছেন আর সাহাবাগনকে বলেছেন এগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখো না মানুষের মাঝে এগুলো প্রচার করো এই ভবিষ্যৎবাণীতে এটাই বলা হয়েছে এখানে প্রকাশ্য বা গুপ্ত কিছুই নেই সবকিছুই মানুষের মাঝে প্রচার করতে হবে বৌদ্ধ ধর্মগ্রন্থে এরপরে আরো আছে এগারো নম্বর খন্ডের সাতানব্বই নম্বর পৃষ্ঠায় মহাপরিনির্বাণ সুত্তা পাঁচ নম্বর পরিচারক ছিল একইভাবে মায়ত্রীরও এক পরিচারক থাকবে ইতিহাস থেকে আমরা জানি নবীজি সাল্লাহ সাল্লামের সিরাত থেকে যে আমাদের নবীজির পরিচারক ছিলেন হজরত আনাস রাজিয়াল তিনি ছিলেন মালিকের পুত্র আল্লাহ তাকে শান্তিতে রাখুন আর হজরত আনাস রাজা আল্লাহনু বলেছেন আমার বাবা মা আট বছর বয়সে আমাকে নবীজির হাতে তুলে দেন তার মা বলেছিলেন হে আল্লাহ রাসুল একে আপনার পরিচারক হিসেবে গ্রহণ করুন আর হজরত আনাস রাজি আল্লাহনু বলেছেন যে নবীজি সাল্লা সাল্লাম তাকে দেখতেন নিজের ছেলের মতোই আর আমরা জানি হজরত আনাস রাজি আল্লাহ আনহু সঙ্গে থাকতেন শান্তির সময় থাকতেন যুদ্ধের সময় নিরাপত্তার সময় থাকতেন বিপদের সময়ও থাকতেন এভাবে আনন্দের সাথে করা যায় যখন গৌতম বুদ্ধের দিকে একটা পাগলা হাতি টেড়ে আসলো আনন্দ তখন বুদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন আমরা জানি একইভাবে হজরত আনাথ রাদে আলহানহু উহুদের যুদ্ধের সময় তার বয়স এগারো বছর সেই যুদ্ধে যখন শত্রুরা নবীজিকে ঘিরে ফেলল পাশে ছিলেন এরপর হুনাইনের যুদ্ধে তার বয়স যখন ষোলো বছর শত্রুপক্ষের তীরা ঘিরে ফেলল তখনও আনাস হজরত আনাসীর পাশে ছিলেন এভাবে আনন্দের সাথে তাকে তুলনা করা যায় বুদ্ধের দিকে পাগলা হাতি তেড়ে এলে আনন্দ দাঁড়িয়েছিলেন বুদ্ধের সামনে গিয়ে তাহলে এই ভবিষ্যৎবাণীতেও সত্য হয়েছে যে মায়্রীর এক পরিচারক থাকবে এরপর আরো আছে গস্তুল দুইশো ২১৪ নম্বর পৃষ্ঠায় যে এই যে মায়্রী আসবেন অন্য যে বুদ্ধ আসবেন তার ছয়টা গুণ থাকবে প্রথমটা হচ্ছে তিনি আলোক্রাপ্ত হবেন রাতের বেলায় দুই নম্বর আলোকপ্রাপ্ত হওয়ার পরে তিনি উজ্জ্বল হবেন তিন নম্বর তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন চার নম্বর তিনি রাতের বেলায় মারা যাবেন পাঁচ নম্বর মারা যাওয়ার সময় তিনি উজ্জ্বল হবেন আর ছয় নম্বর হচ্ছে তিনি মারা যাওয়ার পরে তাকে এই পৃথিবীতে আর কখনো সশরীরে দেখা যাবে না এই ছয়টা গুণাবলী পাওয়া যায় শুধুমাত্র আমাদের নবীজি মোহাম্মদ সাল্লামের মধ্যেই আমরা জানি যে নবীজি প্রথম ওহি তিনি পেয়েছিলেন রাতের বেলায় আর পবিত্র কোরআনে সুরা দুখানের দুই ও তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা কদরের এক নম্বর আয়তে আছে যে কোরআন নাজিল হয়েছিল মহিমান্বিত রাতে এরপরে আছে তিনি উজ্জ্বল হবেন আমরা জানি যে আমাদের নবীজি তখন উজ্জ্বল হয়েছিলেন আলোকিত হয়েছিলেন এরপরে আছে তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন আমরাও জানি নবীজি স্বাভাবিকভাবে গিয়েছিলেন চার নম্বর তিনি মারা যাবেন রাতের বেলায় আর আয়সার্লাহ বলা হাদিস থেকে আমরা জানি যে নবীজির ঘরে প্রদীপে কোনো তেল ছিল না তিনি পাশের বাড়ি থেকে তেল ধার নিলেন অর্থাৎ নবীজি মারা যাওয়ার সময় তখন রাত ছিল এরপরে আছে যে তিনি মারা যাওয়ার সময় উজ্জ্বল হয়ে যাবেন আর হজরত আনাস নবীজি মারা যাওয়ার সময় খুব উজ্জ্বল ছিলেন এর পরের হল মারা যাওয়ার পরে তাকে আর কখনো সশরীরে দেখা যাবে না আমরাও জানি যে নবীজি সাল্লা সশরীরে আর ফিরে আসবেন না মদিনায় তার রওজা রয়েছে তাকে সশরীরে আর কখনো দেখা যাবে না বৌদ্ধ ধর্মগ্রন্থে উল্লেখ করা সব কথা এগুলো শুধুমাত্র নবীজি সাল্লা সাল্লামের বেলাতেই খাটে বৌদ্ধ ধর্মগ্রন্থে এছাড়া বলা হয়েছে দ্যক্রেট বুক অব দ্য খন্ড আটষট্টি নম্বর পৃষ্ঠা বলা হয়েছে যে তথাগতরা তারা শুধু প্রচার করবে অর্থাৎ যে বুদ্ধরা আসবেন তারা শুধু প্রচার করবেন আর আল্লাহ বলেছেন সুরা গাশিয়ার একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির আল্লাহ নবীজি কে বলছেন তোমার কাজ ধর্মপ্রচার করা হেদায়ত করা সেটার মালিক আল্লাহ সব তালা ट बुक दस नम्बर खंडी पृष्ठ तुम जो स्वर्गे चाहो आल्ला तीन नम्बर आयाते অর্থাৎ দুর্ভোগ যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে তারা বাদে যাদের বিশ্বাস আছে ন্যায়নিষ্ঠতা আছে যারা মানুষকে সত্যের পথে আনে যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসের পথে আনে বেঁচে যাওয়ার জন্য একটা শর্ত হল আমল এ হাত ন্যায়নিষ্ঠতা যে কথা বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে এছাড়াও ধর্মপটে উল্লেখ করা আছে মাত্রয় সুত্তা ১৫১ এখানে সর্বশেষ বুদ্ধ বা মাইত্রীর বর্ণনা দেওয়া আছে বলা হয়েছে তিনি হবেন মানুষ জাতির প্রতি করুণা তিনি হবেন ভদ্র তিনি হবেন মানুষের জন্য দৃষ্টান্ত তিনি হবেন দয়ালু আর তিনি আবেন সত্যবাদী সব কথাগুলো খাটে শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মহম্মদ সাল্লা সাল্লামের বেলায় এই হলো সংক্ষেপে বৌদ্ধ ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বর্ণনা আসল থেকে কিহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে ইহুদি আর খা সাতটা বই বাদ দিয়েছে ইহুদিতে ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে তাই তাদের বাইবেলে আছে ছষট্টিটা বই এদিকে ক্যাথলিক আর প্রটেস্টেন্টদের নিউ টেস্টামেন্ট সেখানে সাতাশটা বই আছে কিন্তু ক্যাথলিকদের মতে ওল্ড টেস্টামেন্টে আছে ওল্ড টেস্টে সেই সব নবীর কথা বলা হয়েছে যারা ইসা ইসালের আগে এসেছিলেন আর নিউ টেস্টামেন্ট সেখানে যীশুখ্রিস্টের জীবন আর তার সময়ের কথা বলা হয়েছে আমরা প্রথমে ইহুদিতে ধর্মগ্রন্থে নবীজির বর্ণনা নিয়ে কথা বলবো ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিটোরোনমি আঠারো নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বলেছেন। আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে আমি তাকে ধর্মপ্রচার করতে বলবো। সে আমারই আদেশের সব কথা বলবে এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসাল্লাহ কালামের মতো হবে আর খ্রিস্টানরা এখানে বলে যে এই কথাগুলো বলা হচ্ছে যীশু খ্রিস্ট বা ইসা সালাম সম্পর্কে তাদের যদি বলি যে এটা কিভাবে যীসুখ্রিস্ট সম্পর্কে বলছে তারা তখন বলে যে এটা বলা হয়েছে যে নবী আসবেন তিনি মুসালাহ ইসাল্লামের মতো হবেন আর ইসা আলাহিসাল্লাম ছিলেন মতোই। তারপর যদি প্রশ্ন করি তাদের মিলটা কোথায় তারা তখন বলে যে মুসা আর ইসা আলাহ ইসাল্লাম তারা দুজনেই আল্লাহ নবী ছিলেন আর তারা দুজনে ইহুদি জন্য এখানে বলা হয়েছে যিশু আর ইসা ইসলাম সম্পর্কে এই দুটো ব্যাপার মিলে গেলে যদি এমনটা দাবি করা হয় যে যীশু খ্রিস্টই হলেন সেই নবী তিনি ইহুদি ছিলেন আর আল্লাহ নবী ছিলেন তাহলে বাইবেলে যতজন নবীর কথা আছে মুসাল্লা ইসাল্লামের পরে সবার ক্ষেত্রে এই কথা খাটে যেমন ধরেন নবী সুলাইমান ইজকিয়াল আয়জায়া দানিয়েল হোসিয়া জোয়েল জন্দাব্যাপটিস্ট তারা সবাই শান্তিতে থাকুন তারা সবাই আল্লাহর নবী আর তারা সবাই ইহুদি সবার ক্ষেত্রে যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভবিষ্যৎবাণীটা সবচেয়ে বেশি মিলে যায় আমাদের নবীজি মোহাম্মদ সাল্ল সাল্লামের সাথে আসুন দেখি ভবিষ্যৎবাণীটা কি বলছে এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসাআসাল্লামের মতো হবেন যদি ভালো করে দেখেন মুসা আর মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন তারা দুজনই জন্মেছিলেন স্বাভাবিকভাবে তবে যিসু বা ইসা ইসলাম স্বাভাবিকভাবে জন্মাননি তিনি কোন পুরুষের অরুজজ্জাত হয়ে জন্মাননি আর পবিত্রকরণে উল্লেখ করা আছে সুরা ইমরানের পঁয়তাল্লিশ থেকে ৪৭ নম্বর আয়াতে এছাড়া বাইবেল কথা আছে গস্তেল অফ ম্যাথিউ এক নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে এছাড়াও গস্তেল অফ লুক এক নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ অনুচ্ছেদে যে তিনি কোন পুরুষের অরুজ্জাত হয়ে জন্মাননি অলৌকিকভাবে জন্মেছিলেন এইভাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম ছিলেন মুসাল্লা ইসাল্লামের মতো কিন্তু ইসা আলাহিসাল্লাম তিনি মুসাল্লামের মতো ছিলেন না এরপর আরো দেখবেন মুহম্মদ সাল্লিস আর মুসাল্লাম তারা দুজনেই ছিলেন বিবাহিত তাদের সন্তান ছিল কিন্তু বাইবেলের কথা অনুযায়ী ঈসা আলাহিসাল্লাম অবিবাহিত ছিলেন তার কোন সন্তান ছিল না তাহলে যীসু মুসার মতো ছিলেন না বরং মুহাম্মদ মুসার মতো তারা সবাই শান্তিতে থাকুন এরপর আপনারা আরো দেখবেন মুসাল্লাম আর মোহাম্মদ বলছে তাই মানি যে আল্লাহ যীশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন সুরান নিসার একশো সাতান্ন নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে আমরা মানি তিনি মারা যাননি আর যদি সঠিকভাবে খ্রিস্টানদের বাইবেল পড়েন তাহলে দেখবেন বাইবেলও বলছে প্রমাণ করা যায় তিনি মারা যাননি তিনি ক্রুসিফাইড হননি কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু বা ইসা আলাহ ইসাল্লাম ক্রুষবিদ্ধ হয়ে মারা গেছেন ক্রুসিফাইড হয়েছিলেন এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও কাসেট দেখেন একটা বিতর্ক ওয়াজ ক্রাইস্ট ক্রুসিফাইড তবে তর্কের খাতিরে যদি মেনেও নেই তাদের কথাই ঠিক তাহলে মানবেন যে যীসু বা ইসা আলাহ ইসাল্লাম স্বাভাবিকভাবে মারা যাননি খ্রিস্টানরা যেভাবে বাইবেলের ব্যাখ্যা করে সেটা ভুল তারপরও সেটা মানলে এটাও মানবেন যে শুখ্রিস্টের মৃত্যু স্বাভাবিক নয় আমরা মানি তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে তাহলে আমরাও মানি তার মৃত্যু স্বাভাবিক নয় তাহলে দেখছেন ইসাল্লাহ ইসাল্লাম মুসালামের মতো নন বরং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসাল্লাহ ইসলামের মতো তারপরে দেখবেন যে মুসা আল্লাহ ইসাল্লাম আর মোহাম্মদ সাল্ল্লা তারা দুজনেই নতুন আইন এনেছিলেন তবে বাইবেলের কথা অনুযায়ী যিসু বা ইসা থেকে বলছেন ভেব না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি পূর্ণ করতে এসেছি এরপর আর দেখবেন মুসাল্লাহ সালাম আর মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবীর পাশাপাশি তারা পৃথিবীতে রাজা হিসেবে ছিলেন অর্থাৎ কেউ অপরাধ করলে তারা দণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তারা অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তবে যিসু বা ইসা তার এই ক্ষমতা ছিল না গস্তলাপজনের কথা আছে আঠারো অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে যিসু যা নিজের মুখে বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয় এরপর দেখবেন যে মুসা আর মুহম্মদ সাল্লা लोकजन आल्ला नबी हिसे मेनेशी भाग तब जीशु ख्रीटर बेपारे देखें से बेसर नबी मे गम्बर अध्याय अनुच्छेद सबा त्याग कर भलो अपनी मोहम्मद सल्लाम्लम क्योंकि इसालामूसाला मत नन তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি সাল্লাহ সম্পর্কে এখানে আমি একজন নবী পাঠাবো তোমার থেকে আর আমরা পাঠাব আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই মুসাদব ইহুদি ছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন আরব তারা দুজনে শান্তিতে থাকুন তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি ভাই এরপর এখানে আরো বলা হয়েছে আমি একজন নবী পাঠাব তোমার ভাইদের মধ্য থেকে যে হবে তোমার মতো আর সে আমার কথা মত ধর্ম করবে সে আমার আদেশ পালন আমরা জানি যে থেকে ওহি পেয়েছিলেন আর যা শুনেছিলেন সেটাই তিনি প্রচার করেছিলেন যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে আর আল্লাহর আদেশেই তিনি এসব করেছিলেন তাই এই ভবিষ্যৎবাণীতে আসলে সর্বশ্রেষ্ঠমী মোদম সম্পর্কে বলা হয়েছে এরপর অনুচ্ছেদ বলছে বুক অব ডিটোরনমি আঠারো নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব তার মানে যারা এই নবীর কথা মানবে না যে নবী আসবেন অর্থাৎ মোহাম্মদ আল্লাহ তাদের উপরে প্রতিশোধ নেবেন এরপর উল্লেখ আছে বুক অব আইজাই উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আসমানি কিতাব দেয়া হবে তাকে যে শিক্ষিত নয় কিতাব দেয়া হবে সেই নবীকে যে শিক্ষিত নয় তাকে যখন বলা হবে এটা পড়ো আমি প্রার্থনা করছি সে তখন বলবে আমি পড়তে জানি না আর আমরা জানি নবীজি সাল্লাহ সাল্লামের কাছে যখন প্রথম হয়ে আসলো ফেরেস্তাদ জিব্রাহল আলিয়া তাকে বললেন ইকরা পড়ো मानिकारी अनुच्छेद आसमानी नबी के शिक्षित नये जानी मोहम्मद सल्लम निरक्षर छिले उम्मी और जो ताके बढ़ी तक पढ़ते जानी ना नबीजी से मान अबिकारी এছাড়া ওল্ড টেস্টামেন্টে নবীজি সাল্লা কথা নাম ধরে উল্লেখ করা হয়েছে শুরু অনুচ্ছেদে বলা হয়েছে হিব্রুতে হিকম আমিমইকুল মোহাম্মদ জেহদুদ্দী ওয়া জেহরা ই বাইনুজালেম যার অর্থ তার কথা খুব মিষ্টি সে খুব প্রিয় পাত্র সে আমার প্রিয়জন সে আমার বন্ধু সোনের কন্যাটার অনুবাদ করা হয়েছে যে খুব প্রিয় তবে সেমেটিক ভাষায় দেখবেন আরবি বাহিবুতে হয় যেমন ধরেন এলো আল্লাহ এলো সম্মান দেখানো তাই মোহাম্মদকে সম্মান দেখাতে বলা হচ্ছে মোহাম্মাদিম সম্মান দেখাতে এভাবে হয়েছে তাহলে ওল্ড টেস্টামেন্টে নবীজির নাম ধরে উল্লেখ করা হয়েছে কিন্তু এখন যদি পড়েন এটার অনুবাদ করা হয়েছে খুব প্রিয় পাত্র যেসব কথা বলা হয়েছে সেটা তারা মানবে কারণ এটা তাদের ধর্মগ্রন্থ বাইবেলেরই একটা অংশ আল্লাহ কোরনে বলেছে সুরা আরফের নম্বর আয়াতে বলা হয়েছে তারা অনুসরণ করে নিরক্ষর নবীকে উল্লেখ রয়েছে চৌরাত এবং ইঞ্জিলে এরপর সুরাফের ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যিসু বা ইসা ইসরায়েলবাসীদের বলছেন ইসরায়েলের সন্তানদের আমি আল্লাহর রাসুল হিসেবে তোমাদের কাছে এসেছি আমার আগে যে সব নবী এসেছেন আমি তাদের সমর্থক আর সুসংবাদ দিচ্ছি যে একজন নবী আসবেন যার নাম হবে আহম্মদ আর নিউ টেস্টিমেন্ট পড়লে দেখবেন যে সেখানে নবীজি সাল্লা সাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী তখন করা হয়েছিল এরপর আছে গস্তুল্লাভ জন অধ্যায়ের লাম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমি পিতার কাছে প্রার্থনা করব তিনি সাহায্যকারী পাঠাবেন যে সব সবসময় তোমাদের থাকবে। এরপর গসপল্লব জন পনেরো অধ্যায়ের ছাব্বিশ অনুচ্ছেদে বলছে যখন সেই সাহায্যকারী আসবে আমার পিতা যাকে পাঠাবেন সে আমার সম্মানটা বাড়িয়ে দেবে এরপর জন। অধ্যায়ের সাত অনুচ্ছেদে আছে আমি তোমাদের সত্যি কথা হবে কারণ আমি যদি না আর আমি আর সাহায্যকারী বলতে বোঝায় পবিত্র আত্মাকে এখন ভালো করে দেখেন গসপালাব জন ষোলো নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদ বলছে তোমাদের আমি সত্যি কথা বলছি যিশু তার শিষ্যদের বলছেন আমি সত্যি কথা বলছি আমি চলে গেলে তোমাদের জন্যই ভালো হবে কারণ আমি চলে না গেলে সেই সাহায্যকারী আসবে না আমি চলে গেলে সে এখানে আসবে সাহায্যকারীর পৃথিবীতে আসার শর্ত হল যে যীশু বা চলে যাবেন তিনি চলে গেলেই সাহায্যকারী তারপর এখানে আসবেন আমরা জানি যে পবিত্র আত্মা তখনও ছিল যিশুকে যখন ব্যাপটাইজ করা হয় এমনকি যিশু খ্রিস্ট জন্মানোর আগেও পবিত্র আত্মা সেখানে ছিল যখন তিনি মায়ের গর্ভে ছিলেন অনেক জায়গায় বাইবেলের কথা বলা হয়েছে তাহলে এই সাহায্যকারী আসলে পবিত্র আত্মা হতে পারে না এরপরে দেখবেন এই সাহায্যকারী শব্দটা যদি গ্রিক বা অ্যারামাইক ভাষা দেখেন গ্রিক ভাষায় এই শব্দটা হল প্যারাক্লিট এটার অনুবাদ করা হয়েছে সাহায্যকারী প্যারাক্লিট শব্দটার অর্থ আসলে সমর্থন করা মূল শব্দটা হল প্যারাক্লিটস যার অর্থ যে প্রশংসা করে অথবা যে প্রশংসা পাওয়ার যোগ্য আমরা জানি যে আমাদের নবীটির দুটো নাম আছে আহমেদ আর মোহাম্মদ সাল্লাম এখন শব্দটা যাই হোক ধরেন প্যারাক্লিটস যে প্রশংসা করে বা প্রশংসনীয় অথবা ধরেন প্যারাক্লিট হোক সমর্থক বা সাহায্যকারী আলহামদুলিল্লাহ এই কথাগুলো সবচেয়ে বেশি মেলে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া বেলায় এরপর বলা হয়েছে ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে ১৪ নম্বর অনুচ্ছেদে যিসু ভাই বলছেন তোমাদের আমি অনেক কথাই বলতে চাই কিন্তু তোমরা এখন সেগুলো বুঝবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে আমাকে মহিমান্বিত করবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে এখানে বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেটা বুঝবে না যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেগুলো বুঝবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তার নিজের কথা বলবে না সে যা শুনবে তাই বলবে আমরা জানি নবীজির কাছে যে ওই এসেছিল তিনি সেটাই বলেছিলেন সে তার নিজের কথা বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম যীশুকে महिमान्वित पवित्र कुरने और विभिन्न हदिसे मानी যিসু বা তিনি আল্লাহ সহান প্রেরিত একজন রাসুল ছিলেন আমরা মানি যে যিসুবাই সালাহ হলেন মসি অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিক জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে বিশ্বাস করি তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছেন বিশ্বাস করি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন তাহলে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম যীসু খ্রিস্টকে মহিমান্বিত করেছিলেন তাহলে এই ভবিষ্যৎবাণীটাও আসলে আমাদের নবীজি মোহাম্মদ সংক্ষেপে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আমাদের নবীজির বর্ণনা আমি অনেক উদ্ধৃতির কথা বলিনি এটা হল সংক্ষেপে বিশাল আইসবার্গের মাথাটা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বিভিন্ন ধর্মগ্রন্থে তার সম্পর্কে কি বলা হয়েছে আমার লেকচার শেষ করার আগে अर्थात दिए कल्याण प्राचुर्य कामी कुरबानी करो नाम साल तीन क्यों तुम्हें घृणा कर जेरि थमासमानियानिटी सांबातर रिसार्च कर আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ওয়েবসাইট খুলেছি সাক্ষী আপনার কাছে আমার প্রশ্ন আমি সবসময় জানতাম যে হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ এখন আপনি অন্য ধর্মগ্রন্থর কথাও বললেন আপনি বাইবেলের কথাও বললেন কিন্তু বাইবেল বলছে যে যীশুখ্রিস্টকে বিশ্বাস করে না সে খ্রিস্টবিরোধীদের দলে সামিল হয় এটা একটা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী আমি এমনও শুনেছি যে হাদিস বলছে যে মোহাম্মদ জাদুবিদ্যার সাহায্য নিয়েছিল এখানে আপনার বক্তব্যটা কি ভাই আপনি প্রশ্ন করলেন আর আপনি বেশ কিছু মন্তব্য করলেন আপনি বললেন যে আপনি জানেন যে হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ এখানে আপনি অন্য ধর্মগ্রন্থের কথা শুনলেন তার মানে উনার মতে বাইবেলের উদ্ধৃতি দিলে সে কথা মানতে হবে আর বাইবেল বলছে যিসু বা ইসা আলা সাল্লামকে যে বিশ্বাস করবে না সে দু যাবে ইত্যাদি ইত্যাদি এখানে আমার মন্তব্য কি এক নম্বর পয়েন্ট হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ নয় কোরআন একটা স্বয়ং বই তবে কথাগুলো বুঝতে গেলে আপনাকে এইগুলোর ব্যাখ্যা পড়ে দেখতে হবে আর হাদিস হল পবিত্র কোরআনের ব্যাখ্যা যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি সাল্লা সাল্লাম পবিত্র কোরণ একটা সম্পূর্ণ বই আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ তবে আপনি যদি সেগুলো আরো বিস্তারিতভাবে জানতে চান তখন আপনি পড়বেন যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি মোহাম্মদ সাল্লাহাম আমরা বলি অন্যান্য ধর্মগ্রন্থ আল্লাহর বাণী প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি এখানে কোরআনের কথা মতো কাজ করেছি আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে সেই কথা আমাদের ও তোমাদের মধ্যে এক আমি সাদৃশ্য কথা বলছি পবিত্রকরণের সুরার আটত্রিশ নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে ওয়ালিক উল্লি প্রত্যেক যুগে আমি কিতাব নাজিল করেছি আল্লাহ তালা অনেক কিতাব নাজিল করেছেন পবিত্রকরণের চারটার নাম উল্লেখ করা হয়েছে এবং কোরআন সেই ওই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল হয়েছিলামের উপর জাবুর আরেকটা আসমানি কিতাব নাজিল হয়েছিল দাউদ আলাহিসের উপর ইঞ্জিল হল সেই আসমানী কিতাব যেটা নাজিল হয়েছিল ইসা আলাামের উপর আর কোরআন হল সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদের উপর এখন আগের সবগুলো আসমানি কিতাব এসেছিল নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য আর সেই কিতাবের নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য তাই আল্লাহ তালা চাননি যে এই কিতাবগুলো অবিকৃত অবস্থায় থাকুক কিন্তু কোরআন হল সর্বশেষ আসমানী কিতাব আল্লাহ কোরনে বলেছেন সুরা হিজরের নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করে রাখব কোরআন হলো একমাত্র ধর্মীয় গ্রন্থ পুরো পৃথিবীর মধ্যে যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে শুধু আমি বলছি না ধর্মের উপরে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন তাদের একজন তিনি ইসলামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেন তিনি খ্রিস্টান ছিলেন দুইশ বছর আগে তিনি বলেছিলেন আর কোন ধর্মীয় গ্রন্থ নেই আর কোন ধর্মীয় গ্রন্থ নেই যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে বারোশো বছরের বেশি সময় ধরে এখন বলল চোদ্দশো বছরেরও বেশি এই কোরনের মত তিনি খ্রিস্টান ছিলেন ইসলাম ধর্মের তীব্র সমালোচক ছিলেন তিনি সত্যি কথাটা স্বীকার করেছেন কোরআন অবিকৃত অবস্থায় আছে কিন্তু অন্যান্য সব ধর্মগ্রন্থ সেগুলোর কথা বদলে গেছে এমন কি বাইবেলও আমি বাইবেলকে আল্লাহ তালার বাণী বলে মানি না আমরা মুসলিমরা বিশ্বাস করি সেই অহিতে যেটা দেওয়া হয়েছিল ইসা আল্লাহিসাল্লামকে ইনজিল কিন্তু এখন আমরা যে বাইবেলটা দেখি এই বইটা একটা মিশ্রণ এখানে আল্লাহর বাণী থাকতে পারে কোরআনের সাথে মিললে আমি আপত্তি না করে মেনে নেব এটা আল্লাহর বাণী এছাড়া নবীদের বলা বলা কথা আছে এখানে ঐতিহাসিকদের কথাও আছে দুঃখের সাথে জানাচ্ছি বাইবেলে পর্নোগ্রাফিও আছে আমি উদ্ধৃতি দিতে পারব না আমি পারব না বাইবেলে আছে অনেক পরস্পর বিরোধী কথা বৈজ্ঞানিক ভুল গাণিতিক ভুল সেগুলোর কথা এখানে বলছি না আমি বিতর্ক করেছিলাম डलियम कैम्बल कुरान एंडल इन दफ हिस्ट्री कुरान त्रिशाक कर साल पप्रिल कुरान एंड बैवल इन द लाइट अब सैंस तरह सब अभिजोग उत्तर दिए जो बैबल आठ त्रिशा भूल कल से उत्तर दी পবিত্র কোরণেশুরা বাকার উনআশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর তুচ্ছ তুচ্ছমূল্য পাওয়ার জন্য তারা কথা বলে যা লিখেছে সেজন্য শাস্তি তাদের যা উপার্জন করেছে সেজন্য শাস্তি তাদের তাই বর্তমানের বাইবেল হয়তো জানেন এই বাইবেল শব্দটা এটা বাইবেলের মধ্যে কোথাও নেই এটা এসেছে গ্রিক শব্দ বিবল থেকে অর্থাৎ অনেক বই মিলে একটা বই আর বিশেষজ্ঞরা এখন বলেন এই বাইবেল লিখেছে অনেকজন লেখক আমি বলছি না খ্রিস্টান বিশেষজ্ঞরা তাই বর্তমানের বাইবেলকে আমি আল্লাহর বাণী বলে মনে করি না একইভাবে যদি জিজ্ঞেস করেন আমি বেদকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা পার্সি ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মানি কিনা আমি এখন বলবো হতে পারে আল্লাহর বাণী নাও হতে পারে আল্লাহর বাণী আল্লাহ চারটান্ন্রাহিম অনেক আছে আমি এখানে বলবো হতে পারে হিন্দু ধর্মগ্রন্থ হতে পারে আল্লাহর বাণী হতে পারে বৌদ্ধ ধর্মগ্রন্থ সেগুলো আল্লাহর বাণী তারপর পার্সি ধর্মগ্রন্থ আল্লাহর বাণী হতে পারে কিন্তু আসমানি কিতাব হলেও সেগুলো নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য এখন আপনি মানবেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব সেটা হলো পবিত্র কোরআন তাহলে প্রত্যেক মানুষই ফোকার দেশ ইন্ডিয়ায় আমেরিকাতে কানাডায় ইংল্যান্ডে সিঙ্গাপুরে সৌদি আরবে প্রত্যেক মানুষই সর্বশেষ ও চূড়ান্ত ও মানবে অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মেনে চলবে আমি বলছি না যে হিন্দু ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী আর আল্লাহর বাণী হলেও সেটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জাতির জন্য ছিল হিন্দু বিশেষজ্ঞরাও বলেন তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন হয়েছে বৌদ্ধ বিশেষজ্ঞরা বলেন তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন করা হয়েছে প্রত্যেক ধর্মের বিশেষজ্ঞরা শুধু ইসলাম বাদে সবাই বলে যে তাদের ধর্মগ্রন্থে পরবর্তীতে কথা বদলানো হয়েছে পরিবর্তন করা হয়েছে তবে আমি যদি এখানে তর্কের খাতিরে মেনেও নেই এটা আল্লাহ যদি এমনটা হয় আর সেই ধর্মের অনুসারীরা তারা মানে এটা আল্লাহ তালার বাণী তাহলে সেই ধর্মগ্রন্থ তাদের অক্ষরে অক্ষরে মানা উচিত বৌদ্ধরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী হিন্দুরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী খ্রিস্টানরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তালা তাহলে আপনাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে আপনাদের মেনে চলতে হবে সর্বশেষ নবীর কথা কথা। আপনি তো মনে করেন এটা আল্লাহ আপনি মনে করেন সেটাই আল্লাহ তাল্লাহার বাণী তাহলে আপনি সেটার কথা মেনে চলেন সর্বশেষ আর চূড়ান্ত নবীকেও আপনি বিশ্বাস করেন আমি আগেও বলেছি পবিত্র বাইবেলে গসপুল জন ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে আছে ইসা বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু বুঝতে না যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে আমাকে মহিমান্বিত করবে মোহাম্মদ সাল্লি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাদে আর কোন নবী ইসা আলা সাল্লামকে কি মহিমান্বিত করেছেন ঠিকই বলেছেন আপনি যে ইসাকে অস্বীকার করবে সে নরকে মুসলিম মুসলিম না যে ইসা বিশ্বাস করে না আমরা এখানে বলি আলাহ ইসলাম আপনি শুধু বললেন যীশু আমি পারি না আমাকে বলতে হবে আলাহ ইসলাম যদি ইসলামের প্রতিনিধিত্ব করি যদি আমি এই আলাহি ইসাল্লাম শব্দটা না বলি আমাকে বের করে দেওয়া হবে অনভিজ্ঞ লোক এটা করতে পারে আমাকে বলতেই হবে আল্লাহ ইসলাম তাহলে সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলা ইসলামকে বিশ্বাস করে না আমরা মানি যে ঈসা আলাহিসাল্লাম হচ্ছেন আল্লাহ সামানার প্রেরিত রাসুল বিশ্বাস করি তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে এক তবে আমি জানি আপনি কি বোঝাচ্ছেন আপনি যখন বললেন যীশুখ্রিস্টকে বিশ্বাস করা তার মানে কি বুঝিয়েছেন যে তিনি মাইক্রোফোন সত্য আর জীবনের একমাত্র পথ এ কথার মানে কি এর মানে যিশু খ্রিস্ট হল ভাই এবারে বাইবেলের উদ্ধৃতি দিলেন জনে আছে এই কথাটা আমি আপনাকে রেফারেন্স বলছি রেফারেন্স আমি বলছি সমস্যা নেই রেফারেন্সটা কি জনের চোদ্দ নম্বর অধ্যায় বললেন অনুচ্ছেদ আমাকে বাইবেল দেখে বলতে হবে জনের চোদ্দ অধ্যায় ষোলো অনুচ্ছেদ ষোলো নম্বর না সরি মিস্টার নায়ক আমাকে বাইবেল শেখানো লাগবে না আমরা আপনার ভুল ব্যাখ্যাগুলো শুনে আমাদের ওয়েবসাইটে সেটার উত্তর দেবো ভালো কথা ভাই আপনি উদ্ধৃতি দিচ্ছেন আপনার ব্যাগে তো বাইবেল আছে তাই না ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন এটা গস্তেলার জনের চোদ্দ নম্বর অধ্যায় ছয় নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর না আর আপনি বললেন ইসামসি আলাহিসাল্লাম তিনি বলেছেন যে তিনি ছিলেন ঈশ্বর আপনার প্রশ্নতে পড়ে আসছি প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে আমি বাইবেল পড়েছি গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যীসু বা ইসা আল্লাহ নিজে বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা যদি কোন খ্রিস্টান আমাকে দেখাতে পারেন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা মাত্র একটি কথা যে ইসা আলাহ ইসাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আর আমার উপাসনা করো তাহলে আমি ড জাকির নাইক আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব আমি অন্য মুসলিমবাদের পক্ষ থেকে কথা বলছি না আমি আমার মাথাটা তোর তলে রাখছি আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আপনি বাইবেল পড়েছেন আর আমিও পড়েছি বাইবেল আপনি বললেন যে আপনাকে বাইবেল শেখানো লাগবে না কথা নিজে বলেছেন সত্যকে খোঁজো সত্যই তোমাকে মুক্ত করবে ইনশাল্লাহ আপনি সত্য দেখবেন আর ইনশাল্লাহ সত্য আপনাকে মুক্ত করবে আমি কথাটা আবার বলছি গোটা বাইবেলে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা ইসলাম নিজেই বলেছিলাম আমি ঈশ্বর আর আমার উপাসনা করো আপনারা যদি বাইবেল পড়েন ইসলা সাল্লাম তার নিজের মুখেই বলেছেন এটা আছে গছপ্লব জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে বলেছেন আমার পিতা আমার চাইতে মহান জন দশ নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা সবার চাইতে মহান গছপুলপ ম্যাথি আটাশ অনুচ্ছেদ আমি আত্মার সাহায্যে গছপ্লব লুক এগারো বিশ অনুচ্ছেদ আমি ঈশ্বরের আগুলোর আমি আমার নিজের থেকে কিছু করতে পারি না আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছায় কাজ করি না আমার পিতার ইচ্ছায় কাজ করি যদি কেউ বলে সে আল্লাহর ইচ্ছা মতো কাজ করে সে একজন মুসলিম সালাম একজন মুসলিম তিনি নিজেকে ঈশ্বর বলেননি বুক অব এক্সে পরিষ্কার বলা আছে দুই নম্বর অধ্যায়ের বাইশ অনুচ্ছেদ বলা হয়েছে হে ইসরায়েলের সন্তানেরা কথা শোনো নাজারান শহরের যিশু ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেগুলো তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে তাই বাইবেল স্পষ্ট করে বলছে যে ইসা ছিলেন একজন মানুষ তিনি আল্লাহ তালার প্রেরিত একজন রাসুল কিন্তু আল্লাহ নন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার ভাবে এমন একটা কথাও নেই যেখানে ইসা নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আপনি একটা উদ্ধৃতি দিয়ে সেটা প্রমাণ করতে চাইলেন যে গসপালাব জন চোদ্দ নম্বর অয় অনুচ্ছেদে বলা হয়েছে যিসু ভাইসালাম নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না এখানে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিচ্ছেন লোকজন পবিত্রকরণের আয়াত নিয়ে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় দুর্নাম করতে একইভাবে খ্রিস্টান মিশনারিরা বাইবেলের প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় আপনাকে একটা সত্য কথা বলি আপনার বাইবেলটা খোলেন पितारे इस्तला अनेक प्रसाद जैर कर शिष्य क्या ना क्या ना তখন শিষ্যরা বলল যে আমাদের পথ দেখান আপনি যেখানে যাবেন তখন যীশু বা ইসা বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ শিষ্যরা তখন বলল ইসা আলামকে যে আমাদের সেই পথ দেখান ইসা আলাহিসাল্লাম তখন বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না আমরা মানি যে নবীগণ যখন এসেছিলেন প্রত্যেক নবী ছিলেন সত্য আর জীবনের দেখানো পথ সেই নবীদের ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে পারত না আর যীশু খ্রিস্টের সময়ে আমি বাইবেলের কথা মানছি যীসু বা ইসালাহাম তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ যীশুখ্রিস্টের শিক্ষা ছাড়া কোন মানুষই তখন আল্লাহর কাছে যেতে পারত না মুসানবীর সময়ে তিনি ছিলেন সত্য আর জীবনের পথ মুসা শিক্ষা ছাড়া কোন মানুষই আল্লাহর কাছে যেতে পারত না এখন দেখেন ইসালাম নিজেই বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই শিষ্যদের বলছেন এটা হচ্ছে গসপিল্লভ জন ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা সেগুলো এখন বুঝবে না কারণ যখন সেই সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে আমাকে মহিমান্বিত করবে আর এখন দেখবেন ভালো করে দেখবেন যে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি সত্য আর জীবনের একমাত্র পথ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না আর মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী এখনকার দিনে দেখবেন ভোক্তায় লোক বাস করছে আমেরিকায় কানাডায় ইংল্যান্ডে ইন্ডিয়ায় সাউদি আরবে পৃথিবীর যেখানেই থাকুক এখনকার দিনে সবার জন্য মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তিনি হলেন পথ সত্য আর জীবনের মোহাম্মদ যা শিখিয়েছেন সেগুলো কেউ আল্লাহ এরকম কথা বলছে এমনকি বাইবেল আশা করি আর ইনশাল স্যার আমার নাম এল রবি শঙ্কর শ্রীধর আমি বর্তমানে বিডি কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়েছি যেমন বাইবেল কোরআন হাদিস ইত্যাদি এছাড়াও আমি মুসলমানদের নামাজ পড়ার নিয়মও শিখেছি স্যার একটা হাদিস বলা আছে নবীজি সাল্লাই এক সিরিয়ানকে বলেছেন যে ধর্ম বদলানোর দরকার নেই আর তুমি কালিমাও বলো না তখন প্রয়োজন ছিল তবে এখন দেখি যে পৃথিবী অনেক বদলে গেছে सामाजिक अवस्थान बदले बो, समाज बदले ब्यापार जानते चाकि रकम छात्र क्यों इसलम पालन करते इसलम धर्म किपार फिजिक्स प्रमाण करज्ञानी कैपरा और स्टेफिन हकिंगय विश्वजगत की सृष्टि हल এখন আনাল হক আমি খুদা এই টাইপের ধারণার কোন স্থান আছে পাঁচ অক্ট নামাজ পড়লাম ধর্ম মানলাম এরপর আমরা অন্য সময় কি বলতে পারি যে আনাল হক এটা কি মানতে পারি আর প্লিজ একবারে একটা প্রশ্ন করে হাতে সময় কম এই প্রশ্নটার উত্তর দেই প্রশ্ন করার জন্য অনেকে দাঁড়িয়ে আছেন ভাই আপনি প্রশ্ন করলেন मारा हतोनी क्या हादी जोरे बहिना कारण युद्ध लुकिया शत्रु आस তখন জোরে আল্লাহ হুয়াকবার বলো না কারণ তাহলে শত্রুরা টের পেয়ে যাবে বাজারের মধ্যে না যুদ্ধের ময়দানে আরেকটা হাতিস বলছে জোরে বলো যাতে অন্যান্য মুসলিমরা উৎসাহিত হয় তাই পরিস্থিতির উপর নির্ভর করে নবীজি বলেছেন যুদ্ধের ময়দানে বলো আল্লাহ আকবর এতে মুসলিমদের সাহস বাড়বে কিন্তু অন্য সময়ে যখন লুকিয়ে আছেন তখন জোরে বললে শত্রুরা টের পাবে তাই এক এক পরিস্থিতিতে এক এক রকম কাজ আপনার প্রশ্নে আসি ইসলামের পাশাপাশি অন্যান্য জিনিস মানা যাবে কিনা যেমন সক্রেটিস বা অন্য কারো কথা বা কোনো বিজ্ঞানীর কথা এছাড়াও আনাল হক ইসলামের পাশাপাশি অন্য বিষয়ের ব্যাপারে বলি যদি সেগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে না যায় কোনো সমস্যা নেই যদি সেটা কোরআন আর হাদিসের সাথে মিলে যায় সেটা আমাদের মানতে হবে সেটা হতে পারে যে যেকোনো বিষয় হোক বিজ্ঞান ভূগোল বা ইতিহাস হোক হিন্দুজম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম যদি সেটা পবিত্র কোরণে উল্লেখ করা থাকে তাহলে সেটা আমাদের মানা ফরজ যদি সেই কথাটার উল্লেখ কোরআনে না থাকে আর কোরনের বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন মুবাহ যদি সেই কথাটা কোরআনের বিরুদ্ধে যায় সেটা হারাম সেটা নিষিদ্ধ এই তিনটা হতে পারে তিনটা ফলাফল পাবেন আপনি বললেন যে ইসলাম তো বিশ্বাস করে পাচার নামাজ ইসলাম আনাল হকে বিশ্বাস করে কিনা আনাল হক নিজেকে আল্লাহ দাবি করা এটা শীর্ষ এটা তোহিদের বিরুদ্ধে যাই এটা বলতে পারেন না যে আপনি তৌহিদও মানেন আবার একাধিক ঈশ্বরও বিশ্বাস করেন আপনি তৌহিদ মানেন আবার বলছেন আমি আল্লাহ দুটো বিপরীত যদি কেউ এমনটা বিশ্বাস করে যে সে আল্লাহর একটা অংশ সে তৌহিদ মানতে পারে না সে মুসলিম নয় দুটো বিপরীত জিনিস কিন্তু অন্য ব্যাপার করোনার সাথে মিললে সমস্যা নেই আর কোরআনের বিরুদ্ধে না গেলে সমস্যা নেই আশা গুরুত্বটা পেয়েছেন এবারে প্রশ্ন মহিলাদের মধ্য থেকে কোন অমুসলিম বোন প্রশ্ন করতে চাইলে তিনি মাইকের সামনে এসে প্রশ্ন করতে পারেন গুড ইভিনিং স্যার আমি পেশায় একজন শিক্ষিকা এছাড়াও আমি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে রিসার্চ করিটা কি জানতে পারি আমি নীলিমা আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই যেমন আপনি ভবিষ্যৎ পুরানার কথা বললেন তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় পাঁচ থেকে আট নম্বর শ্লোক আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন ধরেন ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎবাণীগুলো পূরণ করবেন যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎ বাণী পূরণ করেন তাহলে তাকে নবী বলা যাবে না এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার এবারে ভবিষ্য পুরানার কথা বলি আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন আর বললেন তিনি নবী মোহাম্মদ ছাড়া আর কেউ নন আচ্ছা আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি এখন আপনাকে বলি ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অনার অথবা পাপি অথবা খারাপ লোক ম্লেচ্ছ শব্দটার এই তিনটা অর্থ হয় তাহলে কি বলা যায় মোহাম্মদ ছিল পাপি অথবা খারাপ লোক আরেকটা ব্যাপার হলো এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন মরুস্থল, এর অর্থ মৃতদের স্থান কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত ম্রৌ থেকে যার অর্থ মৃত্যু তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র এরপরে আমি তিন নম্বর পয়েন্টে আসছি এই ভবিষ্যৎ বাণীতে বলা হয়েছে এই ম্লেটা তিনি গোসল করেন পঞ্চগাভিয়া আর গঙ্গা নদীতে আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী এই নদীটা আরবে নয় গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায় এটা পৃথিবী সবাই জানে এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন পাঁচটা উপাদান এই উপাদানগুলো হল দুধ দই ঘি প্রস্তাব গোবর এখন ভবিষ্যৎবাণীটাকে সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে আপনি কি আমাকে পবিত্র কোরআনের এমন কোন আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মোহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই পাঁচটা উপাদান দিয়ে অর্থাৎ দুধ দই ঘি প্রস্তাব আর গোবর তাহলে আজকে ইসলাম গ্রহণ করব থ্যাংক ইউ স্যার যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যৎবাণী ভুল আমি একমত বোন আপনার সঙ্গে একমত আমি আপনার তিনটি প্রশ্নের উত্তর দেব দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা এটাও হতে পারে আপনি আমার সঙ্গে একমত হবেন না আমি যা বলবো। আমি একমত ম্লেচ্ছ এই শব্দটা তিনটি অর্থ আছে ম্লেচ্ছ এর একটা অর্থ হল অনার্য অর্থাৎ বিদেশি আরেকটা অর্থ হচ্ছে পাপি আরেকটা অর্থ হল খারাপ লোক আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ তারা যখন এভাবে বলে তারা আসলে বোঝায় পাপি আর খারাপ লোক কিন্তু এর আরেকটা অর্থ হল বিদেশি যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধতি দেই সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয় ব্যাপারটা এমন না ধরেন শব্দটার চারটা অর্থ আছে তার মধ্যে তিনটা অর্থ এখানে খাটে না মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে যেমন ধরেন কোরআন বলছে তোমরা সুকর খেয় না আজকে যদি ডিকশনারি খোলেন এই সুকর শব্দটার একটা অর্থ হল পুলিশ অর্থাৎ পুলিশ অফিসার তাহলে একটা অর্থ সুকর আরেকটা অর্থ পুলিশ অফিসার তবে কোরআন বাইবেলে এটা বোঝায়নি বাইবেলে বুক অব লেভেটিকাস এগারো অধ্যায়ে সাত থেকে আট অনুচ্ছেদে আছে বুক অব ডিটোরোনমি চৌদ্দ অধ্যায়ে আট অনুচ্ছেদে আছে বুক অব আয়জায় পঁয়ষট্টি অধিকার দুই থেকে পাঁচ অনুচ্ছেদে আছে বলা হয়েছে তোমরা সুখর খেও না কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন যদি দশটা অর্থ থাকে সেখানে একটা অর্থও খাটে দেখতে হবে সেটা সঠিক কিনা দুটো সঠিক হতে পারে তিনটা সঠিক হতে পারে সবগুলোও সঠিক হতে পারে কিন্তু যদি মাত্র একটা অর্থ সঠিক হয় এতেও ভবিষ্যৎবাণীটা ফলে যেতে পারে আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশি আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপি আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুলিশদের খেয় না তার মানে আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী নন আপনি তাহলে এক পেশে একটা অর্থে যদি ভবিষ্যৎ মানে হয় আরেকটা কথা যদি সন্দেহ থাকে আমি আরো দশটা পয়েন্টের কথা বলেছি সবগুলোকে খন্ডন করতে পারবেন না আরেকটা বলেন মরুস্থল এটার একটা অর্থ আমিও একমত মৃতদের স্থান তবে সংকৃতিতে মনোস্থ শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান আপনি আজকে ডিকশনারি চেক করেন সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে আমি বিভিন্ন ধর্মের উপর ছাত্র এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন যদি পারমোটেশন আর কম্বিনেশনগুলো দেখেন অন্য যে পয়েন্টগুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হল বালুম স্থান বা মরুভূমি আপনি তৃতীয় তৃতীয় আসি ইসলাম প্রশ্নটা আমি যে ভবিষ্যৎবাণীটার কথা বলেছি যে নবী মোহাম্মদ আল্লাহ সাল্লাম পঞ্চগর্ভে গোসুল করেছিলেন গঙ্গা নদীতে এখানে বুঝে হবে যখন আমরা বলছি হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভ বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন আমারও মনে হয় না নবী যে ইন্ডিয়ায় এসে গঙ্গায় ডুব দিয়েছিলেন আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারি আমি এখানে খুব বিস্তারিত বলিনি আমি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়েই আরো কয়েক মিনিট বলতে পারি সব মিলিয়ে ঘন্টা খানিক বলতে এখানে পঞ্চগর্ভে গোসল করা মানে হচ্ছে বিশুদ্ধ হওয়া এখানে প্রসঙ্গটা বুঝতে হবে শারীরিকভাবে গোসল করার অর্থ এখানে বলা হয়নি আর আপনি গঙ্গার পানিতে ডুব দিলেই বিশুদ্ধ হয়ে যাবেন এমন কোন নিশ্চয়তা নেই বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনায় বেশি এটা হচ্ছে হিন্দুদের রীতি অনুযায়ী বলা তাই এখানে ভবিষ্যৎবাণীটা বলছে যে নবী মোহাম্মদ সাল্লা পঞ্চগর্ভে গোসল করেছিলেন তার মানে এই না যে তিনি এখানে এসেছিলেন মানে হল আল্লাহ তাকে বিশুদ্ধ করেছিলেন আমরা বিশ্বাস করি যে নবী। সকলেই হক তেন মুসা বা ইসা্লাম অথবা মোহাম্মদ সাল্লাহ্লাম তারা সকলেই ছিলেন মাসুম তারা ছিলেন নিষ্পাপ ছিলেন বিশুদ্ধ তাহলে আল্লাহর সকল নবী আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন আমরা মানে যে তারা সকলেই নিষ্পাপ সকলে মাসুম সকলে বিশুদ্ধ তাহলে আপনার উত্তরটাও পেলেন আশা করি ইনশাল্লাহ আপনি ইসলাম গ্রহণ করবেন বোনের প্রশ্ন থেকে আমার নাম প্রেম আদবানী আমি নয়াদিল্লি থেকে এসেছি রিটায়ার্ড চাকরিজীবী আর অমুসলিম আমার প্রশ্নটা হল ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের বর্তমানেও ইসলাম ধর্মের মাথা উঁচু করে থাকার কথা ছিল আমার মনে হয় মুসলিমদের কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত অন্য সব মানুষকেও তাদের জানতে দেওয়া উচিত যে তারা কি কি কাজ করেছে বিভিন্ন মাদ্রাসা আর মসজিদ ইত্যাদি জায়গায় যাতে করে মানুষ জন জানতে পারে যে এসব জায়গায় কি হচ্ছে তখন ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে কেউ তখন আর ভুল বুঝবে না ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছেন তবে আপনার উত্তর দেওয়ার আগে আগের বোন প্রশ্নগুলো করেছিলেন সে ব্যাপারে কিছু কথা বলি তার তিনটা প্রশ্ন সেখানে আমার মেয়ে রুজদা গানের কথাগুলো মনে পড়ল শেষ গানটা যে ডোন্ট টক টু মি অ্যাবাউট মোহাম্মদ সাল্লাম আর কোয়ার্ডিনেটর বলেছিলেন গানের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যদি কথাগুলো শুনে থাকেন এটা নবীজি সালাইসালামের একটা সিরাদ যে একদিন মোহাম্মদ সাল্লাহ্লাম হেঁটে যাচ্ছিলেন তখন এক পথচারীর সঙ্গে তার দেখা হলো সে নবীজির বিরুদ্ধে কথা বলতে লাগল ও এই নবী মোহাম্মদ খুবই খারাপ লোক তার সঙ্গে কথা না। সে কিন্তু মোহাম্মদ সাল্লাহামের সঙ্গে কথা বলছে সে জানে না ওই সে মহম্মদীজির কাছে বলল পথে হাঁটতে হাঁটতে নবী মোহাম্মদ খুবই খারাপ লোক তার কথা শুনো না তার কথা শুনলে বিপর্যয় হয়ে যাবে সবার জন্য খারাপ হবে ইত্যাদি ইত্যাদি গানটাতে এই কথাগুলো বলা হয়েছিল লোকটা নবীজিকে বলল তবে আপনি খুব ভালো মানুষ আর আপনাকে সাবধান করছি ওই মোহাম্মদ লোভের কথা শুনবেন না সাল্লা সাল্লাম সে ভন্ড নওয়াজ খুব খারাপ মানুষ নওয়াজ এরকম আরো অনেক কথা তবে নবীজি বলল আপনি খুব ভালো মানুষ আপনি দয়ালু আপনি পরোপকারী আপনার নামটা জানতে পারি নাম শুনে বলল কি আপনি কি বললেন আমি কি ঠিক শুনছি আপনার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন সে বলল আসাদাসুল্লাহ যখন সেই লোকটা বুঝতে পারল যে এই লোকটাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি অন্য মানুষের কাছে শুনেছিলাম সে খুব খারাপ মানুষ তিনি তো ভালো মানুষ তখনই সে ইসলাম গ্রহণ করল তাই আমার প্রিয় বোন উনি একটু আগে যখন প্রশ্নগুলো করেছিলেন তখন আমার মেয়ের গানের কথাগুলো মনে পড়েছিল নবীজি সাল্লা সাল্লামের সেই সিরাতটা। যেখানে এক পথচারী নবীজির কাছে এই নবিজি সম্পর্কে বদনাম করছিল তবে তখনই সত্যিটা জানার পর সেই লোক শাহাদা উচ্চারণ করেছিল আশা করি ইনশাল্লাহ আমাদের বোনও সাহাদা দেবেন আর আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর বললেন ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের তারপর বলছেন স্বচ্ছতা থাকার প্রয়োজন আছে বিশেষ করে মাদ্রাসাগুলোতে কে আপত্তি করবে আমি একমত ভাই আমি সম্পূর্ণ একমত কে বলছে যে স্বচ্ছতা থাকবে না শুধু স্বচ্ছতাই নয় আমি চাই অমুসলিম ছাত্রছাত্রীরা মাদ্রাসা লেখাপড়া করুক আমি এটাও জানি ভাই আমি জানি আপনি এখানে মিডিয়ার কথাগুলো বলছেন যে মিডিয়া বলছে যে মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসবাদের আখড়া মিডিয়া বলছে আপনি না মিডিয়া মাদ্রাসা আরবি শব্দটার অর্থ যেখানে শিক্ষা দেওয়া হয় আরেকটা বিশ্ববিদ্যালয়ের মতো স্কুল বলতে পারেন কলেজ বলতে পারেন ইউনিভার্সিটিও বলতে পারেন তবে মিডিয়া মাদ্রাসাগুলোকে এমনভাবে তুলে ধরে যদি কোনো মাদ্রাসে যান আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মিডিয়া বলে আপনি না একটা প্রশ্ন করি। এই পৃথিবীর ইতিহাসে যে লোকটা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে সে হিটলার সে পড়েছিল কোন মাদ্রাসায় কোন মাদ্রাসা হিটলার কোন মাদ্রাসার ছাত্র তারপর দেখবেন যে মাফিয়া পৃথিবী জুড়ে চোরাচালান আর মাদক ব্যবসা করে যদি একটা জরিপ করেন এইসব স্মাগলারদের সেই সব লোকদের যারা জেলে যায় যদি জরিপ করেন তাদের কতজন মাদ্রাসায় পড়েছে কতজন খুব কম থাকতে পারে খুব কম বেশিরভাগই ভার্সিটিতে পড়েছে কোন ভার্সিটি আধুনিক ভার্সিটি স্কুল কলেজ তাহলে কি বলবেন স্কুল বন্ধ করে দাও এটা কি বলবো যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ পড়া বন্ধ বিকম বন্ধ বিএসসি বন্ধ না কারণ আমি তো স্কুলে পড়াশোনা করেছি স্কুলে শেখানো হয় না যে ডাকাতি করবেন চোরাচালানি করবেন দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই লোকগুলো স্কুলে পড়াশোনা করেছে কিন্তু তারা স্কুলগুলোর কুলাঙ্গার আর হিটলারও হয়তো আধুনিক শিক্ষা পেয়েছিল আমি নিশ্চিত তার স্কুল তাকে শেখাই যে তুমি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করো তাহলে এরা ক্রঙ্গার তবে সামগ্রিকভাবে দেখবেন যে এই দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পাশ করে নাদবা থেকে দেওবন্ধ থেকে হাজার হাজার ছাত্র আপনি কি বলবেন এরা সবাই মানুষ মারছে মোটাই তা নয় মিডিয়া ব্যাপারটা এভাবে তুলে ধরছে এখন দেখবেন সরকার মাদ্রাসাগুলোতে যাবে গত বছর বা তার আগের বছর সরকার নাদবা মাদ্রাসায় গিয়েছিল তারা মাদ্রাসায় গিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করল চেক করবে কি চেক করবে আর বললেন ঠিক আছে আপনারা চেক করেন তারা সেখানে কিছুই পায়নি এখন হঠাৎ করে একদিন লাখে একবার হাজারবারের মধ্যে একবার কোটিবারের মধ্যে একবার হতে পারে সে মাদ্রাসা থেকে পাশ করার পরে কেউ বিপথে চলে গেছে তার মানে এই না মাদ্রাসা সন্ত্রাস শেখায় বরং দেখবেন যে সেই সব লোক যারা স্কুল থেকে পাশ করার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে যেখান থেকে সার্টিফিকেট পায় বিএম ইঞ্জিনিয়ার ডাক্তার এরাই তুলনামূলকভাবে বেশি অন্যায় অপরাধ করে থাকে আপনি যদি স্বচ্ছতার কথা বলেন আমিও একমত কোন মাদ্রাসায় কথা বলবে না যে আপনারা এখানে চেক করবেন না আমাদের মাদ্রাসাগুলো উন্মুক্ত আমাদের আমাদের স্কুলে আমরা মাসাল্লাহ বিভিন্ন ধর্মের উপর শিক্ষা দেই আমার ছাত্ররা আমার স্কুলের তারা সাধারণ হিন্দুদের চাইতে হিন্দু ধর্ম সম্পর্কে ধর্ম সম্পর্কে ইসলাম ধর্ম জানে সাধারণ মুসলিমদের চাইতে কারণ এখানে সব ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয় তাহলে ভাই আপনি যদি স্বচ্ছতার কথা বলেন আমি একমত আপনার সঙ্গে আছি এ কথা আপনাকে কেউ বলবে না আমাদের পরীক্ষা করতে পারবেন না আসেন তবে নিন্দা করবেন না নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসবেন না খোলা মনে আসেন কে জানে আল্লাহ হয়তো আপনাকে করবেন হয়তো সত্যিটা জানতে পারবেন হ্যাঁ ভাই আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অমুসলিমরা তারা মাদ্রাসায় এসে নিজের চোখে দেখে যাবে আমি স্বচ্ছতা বলতে এটাই বোঝাতে চেয়েছি যাতে করে মানুষের মনে কোনো সন্দেহ না থাকে যে মাদ্রাসায় খারাপ কাজ হচ্ছে সন্ত্রাসী বানানো হচ্ছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন মাদ্রাসাগুলোকে স্বচ্ছ বানাবো যাতে অমুসলিমরা এসে পড়তে পারে ভাই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আপনার ছেলে মেয়েদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরিটা গোটা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থের সংগ্রহের দিক থেকে একটা প্রথম শ্রেণীর লাইব্রেরি আমাদের লাইব্রেরিতে দুইশোরও বেশি আলাদা আলাদা বাইবেল আছে বাইবেলের টা এডিশন আছে শুধু ভগবৎগীতার অনুবাদে আছে পঞ্চাশটা বেদের অনেকগুলো অনুবাদ আছে ঋগবেদ যজুরবেদ অথর্বেদ হয়তো সরকারি লাইব্রেরিতেও এতগুলো বই পাবেন না আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের লাইব্রেরিতেও এই বইগুলো পাবেন না আমরা উৎসাহ দেয় আর সত্যের পথে আসেন আর অন্যদের কথা বাদ দেন আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আপনার ছেলে মেয়েদের আপনাদের প্লেনের টিকিটটাও দিয়ে দেব ফ্রিআরফত জানাব তাহলে সত্যটা জানতে পারব একসাথে ধন্যবাদ আমার কথাগুলো আপনি খোলা মনে গ্রহণ করেছেন আমি চেষ্টা করব যাতে আপনার আমন্ত্রণটা রাখতে পারি থেকে অমুসলিম বোন মাইকের সামনে এসে প্রশ্ন করবেন প্লিজ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 আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন মনে হয় আপনি হিন্দু যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন যদি একজন ভালো হিন্দু হন আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধতি দিয়েছি এক ঈশ্বর আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না ভগবতগীতার সাত ধ্যের বিষ অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে এক ঈশ্বরের বিশ্বাস করতে হবে আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আবদুল্লা তার মায়ের নাম হবে সুমতি আমিনা তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা নামের গ্রামে মক্কা তিনি জন্মাবেন শাম্বালা শহরের প্রধানের ঘরে মক্কার প্রধানের ঘরে তিনি হবেন পুরো মানুষ জাতির পথ প্রদর্শক তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায় তিনি উত্তর দিকে আসবেন ঈশ্বর তাকে আটটা গুণ দেবেন তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথ প্রদর্শক তিনি একটা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে একটা তরবারি চারজন সহচার থাকবে তার তাকে বিভিন্ন সময় ফেরত সাহায্য করবেন এরকম আরো অনেক অনেক যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনিই এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন তা না হলে আপনি ভালো হিন্দু নন যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বরে বিশ্বাস করবেন তাহলে আপনি মূর্তি পূজা করবেন না প্রতিমা আস্তি মহান ঈশ্বর তার কোনো প্রতিমা নেই তার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোন ফটোগ্রাফ নেই তার কোন ভাস্কর্য আর আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে হিন্দু পণ্ডিত উনারা শঙ্করাচার্য অনেক সেখানে কথা বলেছি কোন শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন কেউ না একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একুশে জানুয়ারিতে তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু আর্ট অব লিভিং এর শ্রেষ্ঠ বই হল এই পবিত্র আমরা সংখ্যা যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ তাকে এটা মানতেই হবে একইভাবে বোন আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহরণী আপনি বলছেন সময় বদলানোর সাথে সাথে সেগুলো কিন্তু গেছে। স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের নিরানব্বই পার্সেন্টই হারিয়ে গেছে বাকি যে এক আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে তাহলে কঠোরভাবে মানলে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামকেও মানবেন আপনি কোরআনকেও মানবেন আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারেন আমি অ্যান্টনি আমি ফিলোসফির একজন ছাত্র আপনার লেকচার থেকে আজকে যেটা শিখলাম যে সব ধর্মই বলে এমন সব কথা যেগুলো কমন আর এমন কি মোহাম্মদও কমন সব ধর্মই আছে কিন্তু পবিত্র কোরআনটা কোন দিক থেকে আলাদা কোরআন এমন কি বলছে যেটা অন্য ধর্মে বলা নেই যেমন ধরেন মোহাম্মদ তার কথা সব ধর্মের বইতেই তো বলা হয়েছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন যেটা কমন সেটা মেনে চলতে সব ধর্মগ্রন্থই বলে মুহাম্মাদের কথা আর কোরআন বলছে মোহাম্মদের কথা এখানে নতুন কি আছে প্রশ্ন। অন্য সব বলে যে ধর্মরীতে একজন নবী পৃথিবীতে আসবেন আর বাইবেল বলছে আপনি তো খ্রিস্টান সম্ভবত আপনি পবিত্র বাইবেল পড়ছেন গসপেল অব জন ষোলো নম্বর অধ্যায়ের বারো নম্বর থেকে চৌদ্দ অনুচ্ছেদে আছে ইসলাম সালাম শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেটা বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে আর সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তার মানে সব ধর্মগ্রন্থ হিন্দু পার্সি বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই বলছে একজন নবী পৃথিবীতে আসবেন একজন নবী আসবেন কিন্তু কোরআন বলছে ইনি সেই নবী যার উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী চলে এসেছেন যখন আপনি ক্লাস ওয়ানে আপনার স্কুলে সবার উপরে ক্লাস টেন তারপর ক্লাস টুতে উঠলেন তখনও লক্ষ্য ক্লাস টেন তারপর ক্লাস থ্রিতে উঠলেন তখনও ক্লাস টেনই লক্ষ্য এখানে শুধু স্কুলের কথা বলছি ক্লাস 5 ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন তারপর ক্লাস টেনে উঠলেন তারপর এসএসসি পরীক্ষা দেবেন ঠিক মানে এই না যে ক্লাস ওয়ান আর ক্লাস টেনের পড়াশোনা এক আপনি ক্লাস টেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নেওয়া হয়েছে চৌদ্দশো বছর আগে আল্লা তালা এই নবীকে পাঠিয়েছেন যীশুখ্রিস্ট বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তাহলে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা বুঝেছিলেন যে সেটাই সঠিক সময় এখন পৃথিবীর মানুষ এই কথাগুলো বুঝতে পারবে অর্থাৎ পবিত্র কোরআন অন্যান্য সব ধর্মগ্রন্থে কথা বলা হয়েছে যে মহান ঈশ্বর একজন বর্ণনাগুলো হয়তো আলাদা সব ধর্মগ্রন্থে বলছে এক কথা আমরা মানব নবীদের আর চূড়ান্ত নবী মোহাম্মদামকে সার মর্মটা হচ্ছে একই বর্ণনাগুলো হয়তো আলাদা আর পবিত্র আজ এই দিনে আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের দিন মনোনীত করলাম ইসলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম পুরো মানুষ জাতির জন্য পবিত্রকরণ নাজিল হওয়ার পর নতুন কিছু যোগ করা যাবে না কোন কিছু বাদ দেওয়া যাবে না আমি কথা আগেও বলেছি আপনারা তো বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পবিত্র কোরআন হল লাস্ট টেস্টামেন্ট তাহলে পার্থক্যটা হল এই পবিত্র কোরআন হল শেষ কিতাব আল্লাহ তালার নাজিলকৃত লাস্ট টেস্টামেন্ট আপনারা বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পবিত্র কোরআন হল লাস্ট টেস্টামেন্ট অন্য সব ধর্মগ্রন্থ সেগুলো বলছে একটা বইয়ের কথা পবিত্র কোরআন মোহাম্মদ সাল্লা সাল্লামের ক্ষেত্রে একই কথা অন্য ধর্মগ্রন্থ বলে যে নবী মোহাম্মদ আসবেন ইসলাম আমাদের শেখায় আল্লাহ নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন আর আমাদের নবীজির হাদিসের মাধ্যমে এটাই হল চূড়ান্ত ধর্ম অন্য সব ধর্মই বলছে এক ঈশ্বরের কথা বলছে যে শেষ নবী আসবেন আপনাকে এটা মানতে হবে এটা মানতে হবে প্রয়োগ করতে হবে তাহলে সত্যিকারের খ্রিস্টান হতে পারবেন সেজন্য আমি বলি ইসলাম আর ধর্মের সাদৃশ্যের উপর আমি একটা লেকচার দিয়েছিলাম সেখানে প্রমাণ করেছি যে মুসলিমরা দেখবেন আমরা অনেক বেশি মানি আমার ভিডিওকে সেট দেখতে পারেন ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্যিং স্যার লক্ষ্মী তবে ইসলাম ধর্মে বিশ্বাস করি আমি ইসলাম বিশ্বাস করি কারণ আমি সেরকম কিছু প্রমাণ পেয়েছি আপনি বললেন আল্লাহ একজন ধর্মও একটা এখন আমি তিনজন মানুষের উদাহরণ দেই একজন হিন্দু আর একজন মুসলিম অন্যজন খ্রিস্টান ধরেন এই তিনজন একসাথে আছে এখন তাদের শরীর যদি কেটে ফেলা হয় সেখানে আপনি কি দেখতে পাবেন শুধু রক্ত শুধু রক্তই পাবেন দুধ পাবেন না পানি পাবেন না শুধু রক্তই পাবেন এখন সব মানুষের শরীরে যদি একই রক্ত থাকে তাহলে মৃতদেহ সৎকারের নিয়মটা আলাদা কেন মুসলিমরা তারা কবর দেয় আর হিন্দুরা আমরা মৃতদেহ পুড়িয়ে ফেলি বোন বললেন আপনি ইসলাম ধর্ম পছন্দ করেন ইসলামে বিশ্বাসও করেন আপনাকে অভিনন্দন আর এই শান্তির ধর্মে আপনাকে স্বাগতম সত্যের পথে আপনাকে স্বাগতম বোন প্রশ্ন করলেন জন হিন্দু খ্রিস্টান মুসলিম সবার শরীর একই রকম একই রক্ত একই উপাদান কিন্তু আমরা মারা গেলে হিন্দুরা কেন পুড়িয়ে ফেলে আর মুসলিমরা কেন কবর দেয় আসুন আমরা এটা ভালো করে দেখি আপনি দেখেন কোন পদ্ধতিটা ভালো হিন্দু ধর্মে কবর দেওয়ার অনুমতিও আছে শিশুদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তবয়স্ক লোক মারা গেলে তারা বলেন পুড়িয়ে ফেলতে হবে দাহ করতে হবে অবশ্য হিন্দুদের হিন্দুদেরকেও বলেন যে কবর দিতে হবে আসুন আমরা এখন ভালো করে দেখি যে শবদেহ মৃতদেহ পড়ানো আর কবর দেয়া এখানে আপনি দেখবেন যখন আপনি কোনো মৃতদেহ পোড়াবেন তখন পরিবেশ দূষিত হচ্ছে মৃতদেহ পোড়ালে পরিবেশ দূষণ হয় ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন এখন আমরা জানতে পেরেছি আমাদের শরীরে যে উপাদানগুলো আছে এই পৃথিবীর মাটিতে যে উপাদান আছে আমাদের শরীরেও একই জিনিস পরিমাণে হয়তো কম অথবা বেশি আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতেই ফিরে যাব বিজ্ঞান সম্মত। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দাহ করলে আগুন ধরানো হয় পরিবেশ দূষিত হয় ইসলাম অনুযায়ী আমরা কবর দেই আর জমি উর্বর হয় পোড়ানো হয় না বলে পরিবেশ দূষিত হয় না দুই নম্বর পয়েন্ট মৃতদেহ পোড়াতে গেলে আপনাকে গাছ কাটতে হবে গাছপালা কমে যাবে পরিবেশের অবস্থা তখন খারাপ হয়ে যাবে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই জমি উর্বর হয় আরও গাছ জন্মায়। এটা তখন হয়ে যায় সার এখানে গাছ কাটার দরকার নেই পরিবেশের জন্য ভালো আমাদের সরকার এখন বলে গাছ কাটবেন না গাছ না কাটলে মৃতদেহগুলো পোড়াবেন কিভাবে তিন নম্বর পয়েন্ট পোড়ালে খরচ বেশি ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে শুধু গাছের পেছনে আর মৃতদেহ পোড়ানোর পেছনে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই এটা সস্তা ফ্রি পাঁচ নম্বর পয়েন্ট মৃতদেহ ও গাছের কাঠ পুরো হয়ে যায় চারকল ছাই ইসলামে একটা জায়গায় কাউকে কবর দিলে কয়েক বছর পরে সেখানে আরেকজনকে কবর দেওয়া যাবে এটা সব সময় চলবে আপনি করতে পারবেন। একই জমি কয়েক বছর পরে মৃতদেহের হাড় গড়া আলাদা হয়ে গেলে আবার কবর দিতে পারবেন তাহলে যুক্তি আর বিজ্ঞান দিয়ে যদি যাচাই করেন এটাই বিজ্ঞানসম্মত অনেক মানবিক অনেক ভালো কবর দেওয়া পড়ানোর চাইতে অনেক ভালো আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম রামকৃষ্ণ আমি ফিজিওথেরাপি ছাত্র আমার প্রশ্ন হল আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল অথবা এই এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন আমার দ্বিতীয় প্রশ্ন হল সবকিছু কেউ সৃষ্টি করেছে তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে আল্লাহর শব্দটার অর্থ কি ভাই প্রশ্ন প্রথম প্রশ্নটা আল্লাহ কেন আদম হাওয়া সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কারণটা কি বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি আল্লাহ সৃষ্টি করেছেন আদমার হাওয়াকে তারা দুজনে শান্তিতে থাকুন জাত করে মানুষ যাতে আসতে পারে তারা আমাদের সবার পূর্বপুরুষ পবিত্র করণে আল্লাহ খাবির হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এই নয় যে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকোয়া আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন টাকা পয়সা নয় গায়ের রঙ নয় জাতি বা গোত্র নয় ধর্মমত নয় সেটা হলো তাকওয়া সেটা হলো আল্লাহকে মানা ন্যায়পরায়ণতা ধার্মিকতা তাহলে আদম আর হাওয়া আলাহ ইসাল্লাম তারা আমাদের সবার পূর্বপুরুষ আপনারও পূর্বপুরুষ আমারও পূর্বপুরুষ সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি ভাই সব মানুষ ভাই ভাই আল্লাহ বলে আর পবিত্র ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে জন্মান কোন হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষের জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন সে হোক আপনার নাম জাকির আবদুল্লাহ রামু শঙ্কর মানুষের জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন আপনার প্রশ্নতে আসি কেন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হল আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ তালা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ যে আদেশ দেন ফেরেস্তাগণ সে আদেশ পালন করেন তাদের নিজস্ব ইচ্ছা নেই মানুষ হল আল্লাহ তালার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতেও পারি নাও পারি, তাই আল্লাহ সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত তবে আমরা তালার কথা মানতে পারি নাও মানতে পারি যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন তাহলে বেহে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন দু চোখে যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্র করণের সুরা মুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লা জি খালাকাল মত হায়াতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হল পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তালার আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আমরা আল্লাহ সাল্লা অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ তালার আদেশ মানতে পারি আবার না অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা গাছ পাহাড় পবিত্রকরণ বলছে তারা আল্লাহ শেষ দা করে তার সামনে নত যেন হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেস্তাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তালাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি সবকিছুর একটা স্রষ্টা আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে কথাটা ঠিক নয় সব সৃষ্ট জিনিসের স্রষ্টা আছে আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় তালার সংগ্রহ হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে বলতে পারবেন পারবেন এই নামে চেষ্টা করেন দেখেন পারবেন না কেন মাইক্রোফোনটা অন করেন ছেলে নামে হ্যাঁ না ধরেন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিল এই বাচ্চাটা ছেলে না মেয়ে আপনি বলতে পারবেন না কেন যে উত্তরে বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালো কি ছেলে না মেয়ে चेस्टा करोक भूल क्या आल्ला के बीच पुरुषलोकोचार जन्म दी पर मे हार प्रश्न आसे नुझ्ते হ্যাঁ বুঝতে পেরেছেন এই তো ভালো পুরুষ লোক কোন বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কে আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি বলবেন কে আল্লাহ নয় এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে আল্লাহ কে আল্লাহকে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্রকর্ণেশ ক্লাসে এক নম্বর থেকে চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে কুলহ আল্লাহ আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তিনি লাম অবিনশ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি তার সমতুল্য কেউ নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সালার যদি কোন মানুষ যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ সেই লোক যদি চারটা শর্ত পূরণ করতে পারে আমাদের মুসলিমদের কোন আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে চির স্থায়ী লামিদ ওয়ালামিউ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি সমতুল্য কেউ নেই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানেও একই রকম কথা বলা হয়েছে আপনাদের ছন্দ উপনিষদে ছয় নম্বর অধ্যায়ে দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম বলছে আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু আমি জন্ম নেই নি শুরু নেই তৃতীয় টেস্ট উলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আর শ্বে উপনিষদে আছে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে নাচা দীপা ঈশ্বরের কোন প্রভু নেই তার কোন বাবা মা নেই মহান ঈশ্বরের কোন বাবা নেই তার কোনো মা নেই তারপর ওয়া আলামী অকুল্লকুফ আহাদ তার সমতুল্য কেউ নেই আর শ্বেতা সেতুর বলা হয়েছে চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে আছে এছাড়াও যজুরবেদ বত্রিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই এটা কে বলেছে যজুর্বেদ বত্রিশ অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদ বলেছে একই কথা ওয়া আলামী অকুল্লাহ কুফুান আহাদ যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোক এই চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোন রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনীশান ঈশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আসুন দেখি রজনীশকে আমরা টেস্ট করি প্রথম টেস্ট হল কুল আল্লাহ আহাদ আল্লাহ এক অদ্বিতীয় রজনীশ কি সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এদেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে ভক্তরা বলে রজনীশা উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখি আল্লাহ আল্লাহ অজনীশ কি আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন অ্যাজমা ডায়াবেটিস আর পিঠের ব্যথায় চিন্তা করেন মহান ঈশ্বরের হয়েছে ডায়াবেটিস পিঠের তৃতীয় টেস্ট তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপর আমেরিকার অরেগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গ্রাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দী করে রজনীশ বলত করেছে চিন্তা করেন মহান ঈশ্বরকে শ্লোপ করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুলল আর তার নাম দেওয়া হল ওসো কমিউন যদি রজনীশের সমাধির কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওসো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো এগারো ডিসেম্বর থেকে উনিশশো নব্বই সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি মহানিশ্বরা আসলেন এই পৃথিবী ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে তখন গ্রীষ্মের আর্ক বিশপ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পড়াবো তারপর ভক্তদের ঘর পড়াবো শেষ টেস্ট ওয়ালামীকুল্লাহ কুফান আহাদ পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালামীকুল্লাহ কুফান আহাদ ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাঁড়িয়েছিল একটা নাক দুটো চোখ দুটো কান দুটো হাত যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় আহাদ আল্লাহ আপনারা কি সোহাজ নিগের নাম শুনেছেন এই লোকের নাম কখনো শুনেছেন কখনো শুনেছেন তার নাম এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক যখনই আল্লাহকে তুলনা করবেন কোন কিছুর সাথে হোক সেটা আর্নাল সোজ নেগার হোক সেটা দার সিং হোক সেটা কিংকং হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ যখন আল্লাহর সাথে তার সমতুল্য কেউ নাই তাহলে এই হল চার লাইনের সংজ্ঞা আল্লাহ পবিত্র পবিত্রকরণে আছে আপনি যে ইশ্বরের পূজা করছেন ভাই সেই সুরাই ক্লাস দিয়ে টেস্ট করুন যদি তিনি পাস করেন তাহলে সত্যিকারের ঈশ্বর তা না হলে নকল ঈশ্বর ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি পাপের প্রকার ভেদগুলো কী আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি। ধন্যবাদ ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি আর হিন্দুজম বা খ্রিস্টান ধর্মের পাপের সাথে এর পার্থক্যটা কোথায় এক কথায় পাপ মানে আল্লা আদেশগুলো অমান্য করা আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যদি তার বিরুদ্ধে যান সেটাই পাপ যেমন ধরেন আল্লাহ তালা বলেছেন তোমরা প্রার্থনা করো যদি প্রার্থনা না করেন তাহলে পাপ করছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা মদ খেও না যদি মদ খান তাহলে পাপ করছেন তাহলে আল্লাহ তালার আদেশ অমান্য করা এক কথায় সেটাই পাপ আর সব ধর্মে পাপের সংজ্ঞাটা এটাই হিন্দু আর খ্রিস্টান ধর্মও একই কথা বলছে এবারে প্রশ্ন মাইক থেকে। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আপনার এই মূল্যবান কথাগুলো সবারই কাজে আসবে আমরা আপনার লেকচার শুনে খুবই মুগ্ধ হয়েছি অনেকের দৃষ্টিভঙ্গিও বদলেছে আমার নাম রামদাস ইলেকশন বোর্ডের পারসেস অফিসার আমি একজন হিন্দু তারপরও আমি ইসলাম ধর্মকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসি আমি আপনার কথার সাথে একমত যে হিন্দু ধর্ম কখনোই মূর্তি পূজার কথা বলে না আসলে আমাদের হিন্দু ধর্মকে সবসময় প্রভাবিত করেছে তথাকথিত ধর্মীয় নেতারা তারা তারা মানুষকে ভুলপথে নিয়ে যাচ্ছে শতকরা নব্বই ভাগ হিন্দু ভুল পথে চলে যাচ্ছে মূর্তি পূজার নামে বেদ আর উপনিষদ কখনই মূর্তি পূজার কথা বলে না যেটা বলা হয়েছে সেটা রু রু এটার কথা বলা হয়েছে রু খোদা কি ইনায়তে হ্যাঁ এই রুহকে খ্রিস্ট ধর্মে আত্মা বলা হয় ইসলাম ধর্মে রু হিন্দু ধর্মেও আত্মা এটা খুবই দুর্ভাগ্য যে সব ধর্মের তথাকথিত ধর্মীয় নেতারাই এতে কোনো রকমের সন্দেহ নেই হোক সে মুসলিম খ্রিস্টান বা হিন্দু এতে কোনো রকমের সন্দেহ নেই পৃথিবীতে সব মানুষকে ভুল পথে পরিচালিত করেছে আপনার কাছে আমার প্রশ্ন আপনি একজন যথেষ্ট জ্ঞানী মানুষ আমার আগে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন তিনি ঠিকই বলেছিলেন ইসলামের অতীত খুব গৌরবের তবে বর্তমান সময়ে পৃথিবীতে ইসলাম সবার জন্য একটা হাসির খোরাকে মানে একটা হাসির খোরাকে পরিণত হয়েছে এর কারণ হল ইসলামের ঠিকাদাররা নেতারা ঠিক হিন্দু নেতাদের মতোই তাদের অনুসারীদের ভুল পথে নিয়ে যাচ্ছে ভুল জিনিস শিখাচ্ছে কোন হিন্দু ভাই যদি কোন মুসলিমকে রক্ত দেয় সে হতো বেঁচে যাবে যদি কোন হিন্দু কোনো একজন মুসলিমকে রক্ত দেয় তাহলে তার জীবন বাঁচল এখানে এটা কি হতে পারে যেহেতু হিন্দু রক্ত নিয়েছে তাই সে হিন্দু হয়ে যাবে এটা আমার প্রথম প্রশ্ন প্লিজ আরেকটু সময় দিন আমার আর প্রশ্ন আছে এখানে ধরেন যার জীবন বাঁচল সে তো দোয়া করবে আসো বাবা আসো আমার জীবন বাঁচিয়েছ রক্তের বিভিন্ন গ্রুপ আছে এ পজিটিভ বি পজিটিভ এখানে তো জীবন বাঁচানোর প্রশ্ন এখানে কি ধর্মের গুরুত্বটা বেশি এটাই প্রথম প্রশ্ন আর এখানকার লোকজন আত্তাকে চিনতে চায় না বস্তুর চাহিদা মিটলেই তার খুশি ইসলাম সবাইকে ভালোবাসার কথা বলে সব ধর্মই ভালোবাসার কথা বলে কিন্তু ইসলাম ধর্ম সেই ভালোবাসা অর্জনের কথা বলে কিভাবে ভালোবাসা অর্জন করতে হবে এই জন্য ইসলামে জাকাত আছে এই জাকাত গরিব মানুষদের সাহায্য করা প্রতিবেশীকে সাহায্য করা গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না বিয়ে দিয়ে দাও গরিবকে সাহায্য করা অন্য কোনো ধর্ম ইসলামের মতো এত মহান নয় এটা খুবই মহান ধর্ম দুর্ভাগ্যের কথা বাস্তব এর কোনো প্রয়োগ হচ্ছে না তাই আগের ভদ্রলোক বললেন মাদ্রাসাগুলো স্বচ্ছ উচিত সত্যি বলতে আপনারা ধর্মীয় নেতাদের বোকামির কারণে ইসলাম ধর্ম উপরে উঠছে না বরঞ্চ বরবার হয়ে যাচ্ছে খ্রিস্টান ধর্ম তারা পৃথিবীদের রাজত্ব করতে চায় তারা ইসলামের ক্ষতি করতে চায় ইসলামের প্রতি খ্রিস্টানদের মনোভাব বিরূপ হিন্দু ধর্ম তারা এখানে ঠিক থাকতে চায় স্বাভাবিক তাহলে এরাই হলো ধর্মীয় নেতা তারা জানে না রু কি রু হল আল্লাহর দয়া উপনিষদে আছে ইসলামে আছে বাইবেলে আছে আর সব ধর্মই বলে ভালোবাসা ইসলামও বলে এটাই আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হল হিন্দু ধর্ম নারীকে খারাপ চোখে দেখে ইসলামও খারাপ চোখে দেখে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে নারী না থাকলে আপনি একটু আগে একজনকে বললেন যে পুরুষ লোক বাচ্চা জন্ম দিতে পারে না হ্যাঁ পুরুষ লোক কোন বাচ্চা জন্ম দিতে পারে না বাচ্চার জন্ম মা একজন নারী তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে পুরুষকে জন্ম দিচ্ছে একজন নারী সেই পুরুষই নারীকে ছোট করছে সে হোক হিন্দু খ্রিস্টান বা মুসলিম এভাবে দেখবেন যে সব ধর্মেই একই রকম অবস্থা চলছে আমরা সবাই সব ধর্মই এখন ধ্বংসের পথে যাচ্ছে নারীকে কোন ধর্মই সম্মানের চোখে দেখা হয় না পৃথিবীর সব ধর্মই নারীদেরকে সবসময় খারাপ চোখে দেখছে এটাই আমার দ্বিতীয় প্রশ্ন ইসলাম কি বলে যেদিন কেমত হবে তার মানে মহাপ্রলয় ইসলাম ধর্ম কেয়ামত সম্পর্কে কি বলছে আপনাকে ধন্যবাদ ছোট্ট লেকচারের জন্য ভালো কথাগুলোর জন্য ধন্যবাদ আপনি বললেন আমার কথা আর ইসলাম ধর্মের কথা আমার কথা যদি বলেন সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ তালার বললেন আমি জ্ঞানী বললেন আমি অনেক জানি আমি শুধুমাত্র একজন ছাত্র আমি নিজেকে একজন ছাত্র মনে করি ইসলাম অন্যান্য ধর্মের উপর আপনি দুটো প্রশ্ন করলেন প্রথমটা রুহ নিয়ে তারপর নারী নিয়ে এছাড়াও আপনি বেশ কিছু মন্তব্য করেছেন আপনি বললেন তথাকথিত ধর্মীয় নেতারাই সমস্যা তৈরি করছে বেশিরভাগ ব্যাপারে আমি একমত এছাড়াও আপনি মন্তব্য করলেন যে ইসলামের বদনাম করা হচ্ছে ইসলামের ধর্মীয় নেতাদের কারণে ইসলামের বদনাম ছড়াচ্ছে এদের কারণেই অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের কথা যদি বলি তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না এখন আমি যদি ইসলামের কথা বলি সামগ্রিকভাবে আমি ইসলামের ধর্মীয় নেতাদের উপর দোষটা পাবো না তারা দোষী নয় সামান্য কিছু কুলাঙ্গার থাকতে পারে খুবই সামান্য হাতে এমন নেতা থাকতে পারে। যারা ভুল পথে নিচ্ছে কিন্তু এরা সংখ্যায় অনেক কম মিডিয়া তাদের বেছে নাই আর এমনভাবে তুলে ধরে যেন ইসলামের প্রত্যেক ধর্মীয় নেতাই এরকম। রকম তাই ইসলাম ধর্মের বিভিন্ন নেতা বিশেষজ্ঞ ওলামার কথা যদি বলতে হয় তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি হাতে কোন কয়েকজন খুবই সামান্য তারা এরাই মানুষকে ভুল পথে নিয়ে যায় তবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ তারা সব ভালো কথা বলেন তারা ইসলামের কথা বলেন আমরা তাদের ভালোবাসি শ্রদ্ধা করি অন্য ধর্মের ছবিটা আলাদা পৃথিবীর বেশিরভাগ ধর্মীয় নেতারা অন্য ধর্মের নেতারা তারা এটা করে না তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না যেমন আপনি বললেন হিন্দু ধর্ম মূর্তি পূজা করতে নিষেধ করে কিন্তু নব্বই পার্সেন্ট মূর্তি পূজা করে কারণ এরা চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থটা পড়ুক আপনার প্রশ্নতে আসি বললেন যে কোন হিন্দু এক মুসলিমকে রক্ত দিল সেই মুসলিমের জীবন বাঁচল জীবন বাঁচানোটাই বড় কথা এখানে সমস্যা কি সেই মুসলিম কি হিন্দু হয়ে যায় হিন্দুকে কোন মুসলিম রক্ত দিলে সেই হিন্দু কি মুসলিম হয়ে যায় আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন সুরা মাইদার ৩২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কেউ কোন মানুষের জীবন বাঁচায় যদি কোন লোক হোক সে মুসলিম অমুসলিম অন্য কোন মানুষের জীবন বাঁচায় হোক মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচাল তাহলে যদি কোন মানুষ অন্য কাউকে রক্ত দেয় আর তার জীবন বাঁচায় মুসলিম হিন্দুকে রক্ত দিক বা হিন্দু মুসলিমকে রক্ত দিক সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচাল আর একটা বলছে যদি কেউ কোন মানুষকে হত্যা করে আর সেটা হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। তবে কোন মানুষের জীবন বাঁচানো ভালো কথা একটা ভালো কাজ উঁচু মানের কাজ কিন্তু আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন আমি বলেছি দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লা জি খালাকাল মাওতা আল হায়াতা আল্লাহই সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য কারো জীবন বাঁচানো খুবই ভালো কাজ কিন্তু কারো আখিরাত বাঁচানো সেটা আরো ভালো কাজ আর সেজন্য আমি আর সেজন্যই আমি আগে ডাক্তার ছিলাম এটাই হল শ্রেষ্ঠ পেশা মানুষের জীবন বাঁচানো আমি ডাক্তার হতে চেয়েছিলাম কারণ ভেবেছিলাম এটা মহান পেশা আসলেও তাই তবে এর চাই তো ভালো আছে পবিত্র করণেশ্বরফুসিল তেত্রিশ নাম্বার রাতে উল্লেখ করা হয়েছে ওয়া ওয়া মিনাল কথাই কে উত্তম সেই ব্যক্তির চাইতে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে যে সৎকর্ম করে আর বলে আমি তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাই আমি একজন শরীরের ডাক্তার থেকে হয়েছে আত্মার ডাক্তার এটা আরো ভালো পেশা তাহলে রক্ত দিয়ে তারও জীবন বাঁচানো ভালো কথা তবে কাউকে সত্যিটা জানানো তার আখেরটা বাঁচানো আরো ভালো আমার কাজ হলো সব মানুষের কাছে ধর্মপ্রচার করা মুসলিমদের বলি কোরআন মেনে চলুন অনুসরণ করুন আর শেষ নবীকে মেনে চলুন আমি বলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের যেটা কমন অন্তত সেটা মেনে নেন আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন যে কথাগুলো আলাদা সেগুলো নিয়ে পরে আলোচনা করব যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেন আমি বাঁচাতে চাইছি তার আখিরাতকে আখিরাতকে বাঁচানো এই ইহকালের জীবন বাঁচানো চাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জীবনটাও ভালো গুরুত্বপূর্ণ যখন দোয়া করি দুটো জন্য দোয়া করি আতিনা রাব্বালা ফিদুনিয়া হাসানা ফিল হাসান্নার হে আল্লাহ আমাকে এই ইহকাল ও পরকালে ভালো রাখো এবং আমাকে দু আগুন থেকে রক্ষা করো তবে পরকাল অনেক উপরে এই জীবনের চাইতে সেজন্য কোরআন তাহারিমের এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে স্ত্রী স্ত্রী তিনি আল্লাহ তালার কাছে বলেছিলেন হে আল্লাহ আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের বিনিময়ে তিনি ছিলেন তখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের স্ত্রী সে সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল ফেরাউন ফারাও তার স্ত্রী আল্লাহর কাছে আমি পৃথিবীর সমস্ত জান্নাতে একটি ঘর চাই তোমার কাছে তাহলে পৃথিবীর লোকের স্ত্রী তার সব সম্পদের বিনিময়ে আখিরাত ভাই আমি আপনার সঙ্গে একমত মানুষকে ভালোবাসতে হবে এটা খুব ভালো কাজ তবে কারো পরকালের জীবন বাঁচানো সেটা আরো ভালো কাজ আমি এখানে কি করছি মানুষকে বলছি সাদৃশ্যগুলো দেখেন যেগুলো কমন সেই জিনিসগুলো অন্তত মেনে চলেন যেগুলো আলাদা সেগুলো বাদ দেন যেটা কমন সেটা অন্তত মেনে চলেন যে মূর্তি পূজা করা যাবে না আল্লাহ কেবলমাত্র একজন অন্তিম ঋষিকে মানতে হবে তাহলে আমরা এক নাম দিয়ে কেউ কখনো মুসলিম হয় না আবদুল্লাহ জাকির সুলতান মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আগে এক আমি বলেছিলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন এখন আপনাকেও বলছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন আর আল্লাহর ওই এই লাস্ট টেস্টামেন্ট খ্রিস্টানরা বলে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট এটা হল আল্লাহ পবিত্র করার কথা আপনাদের ধর্মগ্রন্থ আছে একসাথে থাকি আর আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করি মানুষ সাধারণত লেভেল জিনিসটা পছন্দ করে না যেন লেভেলটা গুরুত্বপূর্ণ নয় পবিত্রকরণের সুরাই ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্নাদ্দ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র যে ধর্মটা গ্রহণযোগ্য সেটা আল্লাহর আত্মসমর্পণ করা যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনার জীবনটা বেঁচে যাবে সব ধর্মই নারীদের ধর্ম চোখে দেখে সব ধর্মই খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইসলামের কথাও বললেন সবাই খারাপ চোখে দেখে খ্রিস্টানরা খারাপ চোখে দেখে হিন্দুরা খারাপ চোখে দেখে মুসলিমরা খারাপ চোখে দেখে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর সত্যিকারের মুসলিম কোন নারীর দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাবে না যদি আল্লাহ নুরের আয়াতে সুরানুরের করা হয়েছে মানুষ শুধু নারীর হিজাবের কথা বলে আল্লাহ তালা পবিত্রকরণে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা মুমিন পুরুষদের বল তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জাস্থান হেফাজত করে যখন কোন পুরুষ কোন নারীর দিকে তাকাবে তখন তার মনে সেই পুরুষের মনে কোন খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে আপনাদের বেদে কথা আছে যদি আপনি পড়েন আট নম্বর গ্রন্থ তেত্রিশ নম্বর অনুচ্ছেদের ১৯ নম্বর মন্ত্র ব্রাহ্ম তোমাদের নারী বানিয়েছেন সুতরাং দৃষ্টি করো আর মাথার উপরে কাপড় দাও হিন্দু ধর্মগ্রন্থ নারীদের শ্রদ্ধা করে তবে সেই ধর্মগ্রন্থে এমন কথাও আছে যেগুলো নারীদের ছোট করেছে সেগুলো বলতে চায় না যদি মনুস্মৃতি পড়েন সেখানে নারীদের বিরুদ্ধে অনেক কথা আছে সেগুলো আমি এখানে বলতে চাই না কারণ আমি চাই না কেউ বলুক ডক্টর জাকির নাইক হিন্দু ধর্মের সমালোচনা করছেন পবিত্র বাইবেলের নারীদের সম্পর্কে ভালো কথা আছে আবার খারাপ এখানে বলতে পারি আমি কেউ আমাকে পবিত্র করোনার এমন একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে একটা কিছু কুলাঙ্গার দেখতে পাবেন এমন কিছু মুসলিম হয়তো আছে যারা শুধু নামেই মুসলিম তারা মেয়েদের দিকে তাকাতে পারে মেয়েদের উত্ত্যক্ত করতে পারে তবে তারা সত্যিকারের মুসলিম নয় আপনি বললেন যে ইসলাম আর মুসলিমরা মেয়েদের খারাপ চোখে দেখে যদি এই কথাটা বলে থাকেন ভুল বলেছেন যদি হিন্দু ধর্মগ্রন্থে সেই কথাগুলোর উদ্ধৃতি দিয়ে বলেন যে হিন্দু ধর্ম নারীদের বিরুদ্ধে কথা বলে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র হিসেবে কথাটা মেনে নেব যে হ্যাঁ আপনি মনুস্মৃতির সেই অনুচ্ছেদগুলোর কথা বলছেন যেগুলো নারীদের বিরুদ্ধে বলে যদি বাইবেলে নারীদের বিরুদ্ধে বলা কথাগুলোর উদ্ধৃতি দেন হ্যাঁ সেগুলো তো বাইবেল লেখা আছে তবে আমি চ্যালেঞ্জ করছি পবিত্রকরণে এমন মাত্র একটা অ্যাপ দেখান যেখানে নারীদের বিরুদ্ধে কথা বলে মাত্র একটা দেখান আমাদের নবীজ সাল্লামের মাত্র একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে সত্যি বলতে মোহাম্মদ ইসাল্লা হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি নারীদের উপরে তুলেছেন আর তাদের সমান অধিকার দিয়েছেন আমি দিয়েছিলাম অধিকার এছাড়াও আরেকটা লেকচার ইসলাম এবং অন্যান্য ধর্মের নারীর অধিকার আমি সেখানে দেখিয়েছি তাই আপনি যখন বললেন ইসলাম নারীদের অসম্মান করে কথাটা ঠিক নয় তবে আমি ইসলাম সম্পর্কে কথা বলিনি ইসলাম সবসময় নারীদেরকে মর্যাদা দিয়েছে মুসলিমরা এই কাজটা করেছে তারা মুসলিমরা এই কাজ করছে আর হিন্দু বা খ্রিস্টান এরাও নারীদের ছোট চোখে দেখে ইসলাম কখনো এটা অনুবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি কথাই বলেছি তবে মুসলিমরা দুর্ভাগ্যজনকভাবে ইসলামের অনুসারীরা এই জিনিসটা প্রয়োগ করে না হ্যাঁ ভাই আমি আপনার সঙ্গে একমত আমি বলেছিলাম কিছু লোক এমন এখন ধরেন মার্সিডিস গাড়ি কত ভালো এটা জানার জন্য যদি ড্রাইভারের সিটে কোনো আনারি লোককে বসান আর সেই ড্রাইভার যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কাকে দোষ দেবেন গাড়ি না ড্রাইভারকে ড্রাইভারকে দোষ দেবেন মাস্রিস গাড়ি কত ভালো এটা জানতে যদি চান চেক করেন সেখানে কি কি আছে তাহলে ইসলামকে বিচার করতে চাইলে পবিত্র কোরআন মুসলিমদের দেখবেন না যদি গাড়িকে পরীক্ষা করতে চান তাহলে আপনি ড্রাইভারের সিটে পাকা ড্রাইভারকে বসান শ্রেষ্ঠ মুসলিমের দৃষ্টান্ত নবীজ্লাম খ্রিস্টান ধর্মে পবিত্র বাইবেলে আছে বুক অব জেনেসের তৃতীয় দেশ অনুচ্ছেদে মহানেশ্বর বলেছেন তোমরা নারী তোমরা খুব যন্ত্রণা সন্তানের জন্ম দেবে এটা নারীদের প্রতি ঈশ্বরের অভিশাপ গর্ভধারণ নারীদের জন্য শাস্তি ইসলাম ধর্মে গর্ভধারণ নারীদের জন্য সম্মানের পবিত্র করণেশ্বরণ এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে গর্ভধারণী মাকে সম্মান করবিত্র করণেশ্বর মানে চৌদ্দ নম্বর করা হয়েছে আমি মানুষকে তাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেন অনেক কষ্ট পেয়ে সন্তানের জন্ম দেন নবীজি বলেছেন যদি তোমরা তোমাদের মাকে সোনার পাহাড়েও এনে দাও তোমাকে যে নয় মাস গর্ভে ধারণ করেছিলেন তার বিনিময়ে তারপরও শোধ হবে না ইসলাম এই কথাই বলছে একজন লোক আসলো আর প্রশ্ন করল এটা আছে আট নম্বর খন্ড বুক এই পৃথিবীতে কাকে সবচাইতে বেশি সম্মান দেখাব নবীজি বললেন তোমার মা লোকটা বলল এরপরে কাকে দেখাবো নবীজি বললেন তোমার মা লোকটা বললো তারপরে কাকে দেখাবো নবীজি আবার বললেন তোমার মা লোকটা বলল এরপরে কাকে তখন নবীজি বললেন তোমার বাবা তার মানে পঁচাত্তর পার্সেন্ট চার ভাগের তিন ভাগ পাচ্ছেন মা এক ভাগ পঁচিশ পার্সেন্ট সেটা পাচ্ছেন বাবা এক কথাই মা গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন আর বাবা একটা সান্তনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকছেন ইসলাম আমাদের এমনটাই শেখায় তবে আপনার কথা মানি পশ্চিমা বিশ্ব নারীদের ছোট করছে পশ্চিমা বিশ্ব নারীদের স্বাধীনতার কথা বলে আসলে তারা স্বাধীনতার কথা বলে নারীদের শারীরিক অত্যাচার করে তাদের সম্মান কেড়ে নেয় আত্মার অবমাননা করে পশ্চিমা বিশ্ব বলে তারা নারীদের উঁচুতে বসিয়েছে আসলে নিচে নামিয়েছে তাদেরকে বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর সমাজের প্রজাপতি যারা রয়েছে আটার কালচারের রঙিন পর্দার আড়ালে আটার এন্ড কালচারের দোহাই দিয়ে তারা কি করছে তাদের মেয়েদের বিক্রি করছে বিক্রি করছে তাদের মায়েদের তারা নাকি মেয়েদের উপরে তুলছে সাধারণত বেশিরভাগ অ্যাডেই দেখবেন নারী আছে অন্যটার সাথে নারীর হয়তো কোনো সম্পর্কই নেই মোটর দেখবেন মেয়ে আছে কতজন মেয়ে মোটর সাইকেল চালায় কতজন ভালো গাড়ি তরুণ প্রিয় হলো বিএমডাবলিউ এর স্পিড বেশি পিকআপও ভালো তো বিএমডাব্লিউর একটা বিকিনি পড়া একটা মেয়ে দাঁড়িয়ে আছে বিএমডাব্লিউ গাড়ির সামনে আর নিচে লেখা এখনই চালানো শুরু করুন কাকে মেয়েটাকে না গাড়িটাকে বিক্রি করছে মেয়েদের বিক্রি করছে মায়েদের ইসলাম ধর্মে নারীদেরকে সম্মান করি মায়েদের সম্মান করি বন্ধুদের সম্মান করি মেয়েদের সম্মান করি তাদের শ্রদ্ধা করি তাদের ভক্তি করি আমার ভিডিও দেখেন অধিকার আমার নাম বিনয় কুমার আমি একজন আর্টিস্ট একজন পেন্টার আপনাকে আমি একটা প্রশ্ন করব যে আপনার ওয়েবসাইটে দুইটা যুক্তি দেখিয়েছিলেন যে মোহাম্মদ বাইবেল থেকে কিছু কপি করেননি অথবা অন্য কোন বই থেকেও কপি করেননি সেখানে উত্তর দিতে গিয়ে আপনি বলেছেন যে নবী মোহাম্মদের সময় বাইবেলের কোন আরবি অনুবাদ ছিল না কিন্তু সহিখারী ছয় নম্বর খন্ডের ষাট নম্বর গ্রন্থ চারশো আটাত্তর নম্বর হাদিস বলছে যে গসপেলগুলো আরবিতে অনুবাদ করা হয়েছিল করেছিলেন বারাকা। এখানে একটা ব্যাপার হলো বললেন মোহাম্মদ ছিলেন নিরক্ষর সেজন্য তিনি বই পড়তে পারতেন না যেমন পবিত্র বাইবেল কিন্তু আমি এই উত্তরে সন্তুষ্ট নই কারণ অন্যান্য ধর্মগ্রন্থের কথাগুলো ধার করার জন্য শিক্ষিত হওয়ার কোন প্রয়োজন নেই সেখানে প্রয়োজন ছিল যে মোহাম্মদ সেগুলো শুনবেন আর নিজের ইচ্ছে মতো বেছে নেবেন এই কথাগুলো শোনার পরে মোহাম্মদ সেগুলো সংশোধন করেছেন তারপর তিনি ধর্মীয় আবরণে সেটাকে ঢেকে দিয়েছেন আর দাবি করেছেন প্রশ্ন করেছেন আমাদের ওয়েবসাইটে গিয়েছেন শুনে খুব ভালো লাগছে ইনশাআল্লাহ আপনি সত্যের পথে আসবেন আমার ধারণা আপনি খ্রিস্টান আপনার নাম হল বিনয় কুমার মনে হচ্ছে আপনি খ্রিস্টান ভাই বললেন আমি দুটো যুক্তি দেখিয়েছি দুটো না অনেকগুলো যুক্তি দেখিয়েছি আপনি বেছে নিয়েছেন দুটো না না ঠিক আছে আপনার চোখে পড়েছে ওই দুটো তবে আমি দুটো যুক্তি দেখাইনি এই দুটো ছাড়াও আরো যুক্তি দেখিয়েছি একটা যুক্তি দেখিয়েছিলাম যে নবীজির সাল্লাম ছিলেন উম্মি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা উল্লেখ করা হয়েছে এটা অবশ্যই মানবেন একজন নিরক্ষর অন্যজন পড়তে পারে নিরক্ষরের জন্য কাজটা কঠিন এটা অবশ্যই মানবেন কি বলেন আরো কঠিন হবে আর যে লোক পড়তে পারে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 বারাকা তিনি আসলে ছিলেন বন ইসরা তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে সে সময় জানতেন আরবি জানতেন তিনি আসলে অনুবাদ করেননি হয়তো কিছু নোট লিখেছিলেন তবে পুরো বাইবেল অনুবাদ অসম্ভব সহি কোন জায়গাতেই বলছে না যে বারাকা পুরো বাইবেল অনুবাদ করেছে আপনাকে চ্যালেঞ্জ করছি এটা বলা আছে যে বারাকা তখন খ্রিস্টানদের আইন আর গস্তেল সম্পর্কে জানতেন হয়তো কিছু নোটও লিখেছিলেন যদি যদি যদি সালমান রুজদির কথা তো শুনেছেন সালমান রুজদির বইটাও কোরনের আয়াত আছে কিন্তু আয়ত ছিল তার মানে এই না যে সেটাই কোরআন এছাড়া অনেক লেখক যেমন আমি আমি অনেক বই লিখেছি তারপর সেখানে কোরনের কিছু আয়াতও দিয়েছি সেই বইগুলোতে ইসলাম এই বইগুলো করান না এটা বলতে পারবেন না যে ডক্টর জাকির নাই কোরণের অনুবাদ করেছেন আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন ডাকির নাই বই লিখেছেন কোরআন অনেক আয়াতের উদ্ধৃতি দিয়েছি সেটাকে অনুবাদ বলবেন না এটা তো উদ্ধৃতি আর ছাড়াও বললেন যে সাল্লাহাম ভুলগুলো সুধরে নিয়েছেন আচ্ছা আপনার পয়েন্টটা খুব সুন্দর আমি একটা লেকচার দিয়েছিলাম বাইবেল এন্ড কোরআন ইন দ্য লাইট অফ সায়েন্স সেখানে প্রমাণ করেছিলাম যে বাইবেলের অনেক বৈজ্ঞানিক ভুল আছে যেমন ধরেন বুক অব জেনেসিসের এক নম্বর অধ্যায় আছে বলা হয়েছে এই বিশ্বজগৎ তৈরি হয়েছে ২৪ ঘন্টার হিসেবে ছয় দিনে বলা হয়েছে চাঁদের আলো তা নিজস্ব আলো জেনেসিসের প্রথম অধ্যায় ষোলো থেকে উনিশ অনুচ্ছেদ বলা হয়েছে যে সূর্য সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির পরে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে সূর্য চতুর্থ দিনে এরকম আরো অনেক আছে আপনি যদি বলেন নবীজি এগুলো নিয়ে শুদ্ধ করেছেন যেমন চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো না প্রতিফলিত আলো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 তর্কের খাতিরা যে বাইবেল থেকে নকল করেছেন তারপর শুদ্ধ করেছেন কোন মানুষের পক্ষে সম্ভব চোদ্দশো বছর আগে বাইবেলের সবগুলো ভুল শুদ্ধ করবেন তিনি সবগুলো ভুল শুদ্ধ করবেন এটা অসম্ভব অসম্ভব এতে প্রমাণ হয় যে তিনি এটা লেখেননি এটা লিখেছেন আমাদের স্রষ্টা আল্লাহ আশা করুত্বটা পেয়েছেন হ্যাঁ ভাই প্রথমে আপনার নামটা বলেন আসসালাম আলাইকুম আমার নাম ময়ূর আমার এক অমুসলিম বন্ধুর পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি এটা আমার প্রশ্ন না সে মাইকের সামনে আসতে লজ্জা পাচ্ছে আমি কি প্রশ্ন করব। নামটা কি করবেন ময়ূর আমি মুসলিম হয়েছি তবে এই প্রশ্নটা আমার এক অমুসলিম বন্ধুর সে মাইকের সামনে আসতে চাচ্ছে না তাই যদি অনুমতি দেন আলাইকুম। এই প্রশ্নটা হল জাকির ভাই যে সব যেসব ভবিষ্যতবাণীর কথা বলেছেন এমন কি হতে পারে এই ভবিষ্যৎ বাণীগুলো পরে কেউ লিখেছে পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোতে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 আপনার ধর্মগ্রন্থ বাদ দিলে একমাত্র বিশুদ্ধ ধর্মগ্রন্থ এই পবিত্র হেড আমি গুড ইভিনিং আমি একটা প্রশ্ন করব তার আগে বললেন আমার নাম রমেশ কুমার নয়াদিল্লি থেকে এসেছি পেশায় একজন ধর্মযাজক ভাই আপনার লেকচারে আপনি বললেন কোরআন হল চূড়ান্ত কিন্তু আমার একটা প্রশ্ন আছে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 আপনি পবিত্র কোরনের সুরা হিজারের নয় নম্বর আয়াতের উদ্ধতি দিলেন যেখানে আল্লাহ বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করব তাহলে কোরআন বলছে যে কোরআন বিকৃত হয়নি আল্লাহ বলেছেন কোরন বিশুদ্ধ তাহলে বলছে কোরআন হারিয়ে গেছে হজরত আবু বকারের সময়ে তৃতীয় খরিফে হজরত ওসমান আসলেন তিনি কোরনের অনেক সংস্করণ পেলেন তারপরে এটা কিভাবে হল ভাই সহি হজরত ওসমান রাজি আল্লাহ পেয়েছিলেন সেটা বিভিন্ন যেমন ইংরেজি ভাষায় দেখবেন অনেক বাসন আছে একই ইংরেজি সাউথ ইন্ডিয়ানরা একভাবে বলে নেম কোন লোক নেম বাচন ভঙ্গিটা আলাদা আমি সেভাবে বলতে পারব হিন্দু স্টাইলটা একরকম আমার স্ত্রী বলছিল যে তুমি হায়দ্রাবাদের স্টাইলে লেকচার দাও না কেন উর্দু স্টাইলে না কো বোম্বে আমরা নো বলি না বোম্বে তো আমরা বলি আয়েঙ্গা খায়েঙ্গাঙ্গা পিয়া একবার আমাকে এক ভাই বলেছিলেন ছিল বোম্বেচন ভঙ্গি হচ্ছে এক এক রকম সেই একইভাবে হজরতানের সময়ে আরবি ভাষায় হজরত উসমান দেখলেন অনেক বাচন ভঙ্গি আমাদের নবীজির অনুমতি দিয়েছিলেন সাতটা বাচন তাহলে উচ্চারণ করতে গিয়ে ভুল হয়েছিল এই ভুলগুলো দেখে হজরত ওসমান বললেন এটাকে চূড়ান্ত করো। আর আমরা এখানে শুদ্ধভাবে উচ্চারণ করব। তাহলে বুঝতে পারলেন যে তিনি বাচন শুদ্ধ করেছেন যদি কেউ বলে হোয়াট ইজ ইউর নেম কোন ইংরেজি বলবেচন ভঙ্গি আলাদা নেম বাচন ভঙ্গি আলাদা ব্রিটিশ টা আলাদা নিউজিল্যান্ডেরটা আলাদা কিছু গ্রহণযোগ্য কিছু গ্রহণযোগ্য না এটা হলো কারণগুলোর একটা তিনি সংশোধন করেছিলেন বাচন ভঙ্গি দুই নম্বর আমাদের নবীজাল্লাম যখন কোরআন নাজিল হতো তার সাথে লেখক থাকত নবীজি সেই সব লেখকদের তিনি যা শুনেছেন সেগুলো বলতেন লিখে আবার চেক করতেন এভাবে তিনি ছিলেন প্রধান লেখক আর অনেকে ছিলেন এছাড়া অনেক এছাড়াও অনেকজির কাছে আয়াতগুলো শুনতেন তারপর বাসায় গিয়ে যেটা মনে আছে সেটা লিখে ফেলতেন এখানে ধরেন কেউ আমার লেকচার শুনলো তারপর বাসায় গিয়ে লিখল সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে অবিকল আমার মতো হবে না তবে আমি যদি চেক করে সেখানে কিছু নোট দেই এটা লেখেন আরেকবার পড়েন এটা ভুল হয়েছে তাহলে করানের যে কপিটা আমাদের নবীজির কাছে তিনি ছিলেন হজরত ওমর রাজি আল্লাহর মেয়ে এটা বিবি হাফসার কাছে ছিল পরে মানুষজন নিজের থেকেই লেখা শুরু করলো তাদের স্মৃতি থেকে সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক পবিত্র কোরআন কিন্তু ভুল নয় যদিও সেখানে বেশ কিছু লোকের লেখা নোট ছিল ওসমান বললেন এখন তো মানুষ ভুল বুঝতে শুরু করবে যে এগুলোই আসল করান এখন আমি করোনার সঠিক কপি করব তারপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেটাকে ছড়িয়ে দেব আর মুসলিমরা বুঝতে পারবে যে এটাই হল আসল করোনায় পরিবর্তন হয়নি মানুষজন বিভিন্ন নোট লেখা শুরু করল অন্যরা বুঝতে পারত না যে এটাই শুদ্ধ করান নাকি ভুল করান আর তৃতীয় খলিফা হজরত ওসমান রাজিয়াল তিনি কি করলেন একটা কমিটি বানালেন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 কপি তৈরি করতে পারবেন পেয়েছে গুড ইভিনিং স্যার আমার নাম সুতোপা সরকার আমি পেশায় একজন শিক্ষিকা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই ইসলাম ধর্মে কর্ম আর মোক্ষলাভ সম্পর্কে কি বলা আছে আর এক্ষেত্রে হিন্দু ধর্মে ধারণার সাথে পার্থক্যটা কি বোন আপনি প্রশ্ন করলেন ইসলামে কর্ম আর মুখ্যলাভ সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কর্ম মানে কাজ আমরা যে কাজগুলো করি অ্যাকশন এই কর্মকর্তা হবে ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরা একটা দর্শনে বিশ্বাস করেন যেটাকে বলা হয় সংস্কারা জন্ম আর মৃত্যুর চক্র জন্ম আবার মৃত্যু যেটা হল আবার জীবিত হওয়া অথবা মানুষের আত্মার ভ্রমণ করার থিওরি श्स करें पर जन्म उचित स्तरे खराब क्या करवर्ती जन्म स्तरे भलो क्या करें मानस्य जन्म खराब क्या कर ले पशु जन्म इंधुर हमें विबा तेला पोका हम से कि भलो खराब कि मुख्यलाभ कर जन्म मृत्यू चक्र थे বের হয়ে আসবেন এটা হলো হিন্দু ধর্মের বিশেষজ্ঞদের দর্শন তবে বেদে এর কোনো নেই। বেদ হিন্দুদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ সেখানে উল্লেখ নেই তারা বলতে চায় যে এই কথাগুলো দুই নম্বর অধ্যায়ের বাইশ নম্বর অনুচ্ছেদে যেভাবে একটা শরীর পোশাক বদলায় তারপরে নতুন পোশাক পরে একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে পুনর্জন্ম বলে একটা কথা আছে এটা আছে গ্রন্থ ষোলো নম্বর অনুচ্ছেদের চার ও পাঁচ পরিচ্ছে মানে পরবর্তী জন্ম মানে জীবন পরবর্তী জীবন আমরা পরের জীবনে বিশ্বাস করি বিশ্বাস করি যে পৃথিবীতে একবার আসবো মাত্র একবারে আসব আমরা পৃথিবীতে একবার আসব আল্লাহর আদেশে মারা যাব পৃথিবীতে একবারে আসব একবারে মারা যাব পরবর্তীতে আখেরাতে গিয়ে আবার জীবিত হব তাহলে ইসলাম অনুযায়ী আমরা এই পৃথিবীতে একবারে আসবো তারপর আমরা আল্লাহর আদেশে কেয়ামতের দিনে আবার জীবিত হব কাজের উপর নির্ভর করে বেহেস্পখে যাবেন স্বর্গবানরোকে বেদামন কথাই বলছে কিন্তু তারা এটা বোঝে না হিন্দু বিশেষজ্ঞরা যে কেন মানুষ জন্মায় বোমা হয়ে জন্মায় অন্ধ হয়ে কেউ গরিব হয় আবার কেউ ধনী হয় কেউ বা স্বাস্থ্যবান ঈশ্বর তো কোন অন্যায় করেন না তাই তারা একটা দর্শন আনলো যে জন্ম জন্ম মৃত্যু, মৃত্যু আত্মার ভ্রমণ করে বেড়ানো বেদের উল্লেখ নেই এমনকি ভগবদ গীতা এমন কথা বলছে পুরনো পোশাক বাদ দিয়ে শরীর যেমন নতুন পোশাক পরে একইভাবে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে যায় একবার আমার কোন আপত্তি নেই একবার মারা যাবেন একবারই পুনরুজ্জীবিত হবেন তবে ইসলামে এই প্রশ্নটার উত্তর রয়েছে হিন্দু বিশেষজ্ঞরা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 নিসারের তুলনায় বেশি হয় তাহলে আড়াই পার্সেন্ট জাকাত প্রতি হিজড়ি সালে দিতে হবে ধনীরাও দিতে পারে অর্ধেকও দিতে পারে হয় সে একশো তে একশো পাবে অথবা পঞ্চাশ পেতে পারে কোন জাকাত না দিলে সে শূন্য পাবে কিন্তু গরিব লোকের ক্ষেত্রে জাকাত দিতে হবে না সে জাকাতের পরীক্ষায় একশো তো একশো পাবে আমরা বলি এত তো গরিব লোক কিন্তু গরিব জাকাতের পরীক্ষায় একশো তো একশো পাবে একশো তো একশো আর আমাদের নবীজি বলেছেন ধনী লোকের জন্য বেহেস্তে যাওয়া গরিব লোকের চাইতে কঠিন ধনীরা ভাবতে পারে ও আমাকে এত জাকাত দিতে হবে আমি দিতেও পারি আবার নাও দিতে পারি সবচেয়ে ভালো কাজ হলেও সর্বোচ্চ পেতে পারেন একশো তো একশো গরিব লোক এখানে পুরনম্ব পেয়েছে তাই এক জনের পরীক্ষা এক এক রকম কেউ বা স্বাস্থ্যবান আবার কেউ হয়তো সে জন্ম থেকেই অসুস্থ এটা আমরা মানি না যে আগের জন্মের পাপের কারণে কেউ অন্ধ হয়ে জন্মেছে এটা পরকালের জন্য পরীক্ষা এমন না যে সে পাপ করেছে হয়তো এটা বাবা মায়ের জন্য পরীক্ষা হয়েছে। তোমাদের সম্পদ ও তোমাদের জন্য পরীক্ষা হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন হয়তো তারা ধার্মিক আর দেখা গেল সন্তান একেবারে জন্ম থেকে অসুখ দেখে কেউ হয়তো বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি না যারা ইমানদার তারা বলবে এখনও আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ পরীক্ষা করছেন যত কঠিন পরীক্ষা তত বড় পুরস্কার হয়তো আল্লাহ তাদের দেবেন জান্নাতুল ফেরদৌস ধরেন যদি গ্র্যাজুয়েশন পাশ করেন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 विस्तारित जानते चाहे भिडियो का देख हिंदुइजम और इसलमर मध्य सदृश आशा कर